السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلا هادية له وأشهد أن لا إله إلا الله أهده لا شريك له وأشهد أن محمد عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة أو كما قال عليه الصلاة والسلام يقول لغز من قائل في حديث عيشة رضي الله تعالى عنها عندما جاء إليه رحت من أصحاب النبي صلى الله عليه وسلم وسالوا عن عبادته صلى الله عليه وسلم وكانهم تقالوها فقال لهم رسول الله صلى الله عليه وعلى اله وسلم لكني اصوم وافطر واقوم وانام واتزوج النساء واكل اللحم فمن رغب عن سنتي فليس مني وعائشه رضي الله تعالى عنها قال قال, قال رسول الله صلى الله عليه وسلم عليكم من العمل ما تطيقون উপস্থিতি আমরা শুরুতে আদায় করছি আমরা এই ধরনের একটা দিনে একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তারা শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ সে বিষয়টি ছিল যে ইসলামের নামে আমাদের আলোচনা শুরু হয়েছিল কিন্তু যে সমস্যাটুকু হয়েছে সেটা হলো এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটি সেটা হলো আমরা এগুলো এই জন্য আলোচনা করছি যাতে করে এই আক্রিদা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি প্রথম কথা হচ্ছে এই থেকে করার মূলত আলোচনা হচ্ছে যাতে করে অন্যকে আমরা এই আক্রিদা থেকে সতর্ক করতে পারি কারণ এই আক্রিদায় বিভ্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ যাতে করে আমরা তাদেরকেও এই বিভ্রান্তি থেকে মুক্ত করতে পারি এজন্য জন্য আমাদেরকে এই সম্পর্কে না জানলে আমরা বুঝতে পারবো না তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই আকিদার মৌলিক বিষয়গুলো মূলত হৃদায়তের সাথে সম্পৃক্ত এই যদি কোনো ব্যক্তি এগুলো থেকে নিজেকে যদি না রাখতে পারে তাহলে সে হৃদায়ত থেকে যে কোনো অবস্থায় বিভ্রান্ত হতে পারে যে কেউ সে তাকে বিভ্রান্ত করতে পারে এজন্য জন্য আহ ইসলামের শুরু থেকে এই বিভ্রান্তিগুলো নিয়ে ওলামাই কালাম আহমিদ তাহিক আলোচনা করেছেন কেন এই আলোচনা করেছেন এর কারণ হচ্ছে না তিনি তার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন সেটা হচ্ছে যে এই আলোচনাগুলো আমরা জেনে আমাদের ছিলাম এটা আসলে একটা দৃষ্টিভঙ্গি হতে পারে কোন সন্দেহ নেই আমরা সম্মান জানাই কিন্তু লাভ আছে লাভ হলো আহ এই আক্রিডা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত এগুলো থেকে মানুষদেরকে সতর্ক করতে হলে অবশ্যই এই মৌলিক ধারণাগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নিতে হবে সুফিবাদ কি জিনিস আমি জানি না একজন এসে বলবে যে মানে শান্তির একমাত্র পথ সুফিবাদ দেখছেন কিনা হ্যাঁ এখন এটা একটা স্লোগান এখন আপনার কাছে এসে বললো যে শান্তির একমাত্র পথ সুফিবাদ আপনি এই সুফিবাদ কি জিনিস এটাই জানেন না আপনি সুবিবাদের সুবিবাদ আর কি কিন্তু আপনি তো আসলে সুবিবাদ সম্পর্কে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে আপনি কিন্তু সেখানে বিভ্রান্ত হয়ে যাবেন এই জন্য আমি বলছিলাম আহ ধরনের বিভ্রান্তি হচ্ছে একজন দুজন হচ্ছে না অনেক লোক হচ্ছে এবং ইসলামের নামে যে বিভিন্ন দল ও হয়েছে নিজেরা জেনে নেই নাই পরে মানে শিকার হয়ে গেছে বিভ্রান্তির শিকার হয়ে গেছে এখন এই জন্য রাসুল সাল্লাম আমাদেরকে রাসুল উল্লাহাম লিখতেও জানতেন না পড়তেও জানতেন না আপনারা জানেন মানে তিনি নিরক্ষর ছিলেন কিন্তু নিরক্ষর থাকা সত্ত্বেও যখন এই পথ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন তখন তিনি কি করলেন একে দেখালেন এটা কোন রসুল নিজে করেছেন কেন করেছেন যাতে করে এই পথে সমস্যা না হয় এখন এই পথে সোজা লম্বা হাত দিয়ে স্পষ্ট করলেন জিনিসটি ডান এবং বামে কিছু পথ দেখালেন ডান এবং বামে চলে যেতে পারলেই আপনি আসলে সত্যিকার পর থেকে বিচ্ছুত হয়ে গেলেন এই এগুলো খুব কঠিন বিষয় এবং এগুলো সম্পর্কে জানার দরকার আছে যেগুলো দৃষ্টিভঙ্গি হতে পারে এটা কয়েক আমি গত আলোচনা মধ্যে কথা বলেছি এই বিষয়গুলো তাদেরই জানার সবচেয়ে বেশি দরকার যারা এই বিষয় সম্পর্কে গভীর জ্ঞান নিতে আগ্রহী বা গভীর জ্ঞান নেওয়ার প্রয়োজন রয়েছে তবে ধারণা সাধারণ ধারণা দরকার আছে তাদের জন্য খুব বেশি প্রয়োজন নেই তারপরেও इनकम्लीटे कथा बोलम ना मन यह विषय आलोचना जर के कथा तुफी सफीद सम्पर्भर সুফিজম সম্পর্কে আর এটা আমাদের সমাজের মধ্যে বিশ্বাসীব আজকে আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে সমাজ থেকে আরম্ভ করে এই সুফিবাদের কোন নামগঞ্জই ছিল না এদের কোনো নাম ছিল না কোনো পরিচয় ছিল না এটা কোনো দৃষ্টিবন্ধী ছিল এতে কিছুই ছিল না এটা পাওয়া যায় না রসুল বর্ণনা পাওয়া যায় না সাহাবিদের পরবর্তী সময় খোলাফার রাশি যুগেও এই ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না তবে রসুল উল্লাহ সাল্লাহামলামের সময় একটা চিন্তা একটা মানে চিন্তা তৈরি হয়েছিল সে চিন্তা হচ্ছে করতেন এই সম্পর্কে প্রশ্ন করলেন জানতে চাইলেন তখন রসুল্লাহ ঘরের ইবাদত সম্পর্কে যখন জানা হলো তাদেরকে তারা মনে করলো যে রসুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল ইসলাম তোর আল্লাহবুল নৈকট্য লাভ করেছেন তার তো পূর্বাপর সমস্ত গুণা আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছেন সুতরাং তিনি এগুলো না করলে কোন অসুবিধা নেই কিন্তু আমরা তারা শপথ করলো যে একজন বললো যে আমি পরিপূর্ণ আমি সারা রাজ্যকে কি করবো নারত করবো মানে এই দৃষ্টিভঙ্গি এটা একটা দৃষ্টিভঙ্গি এই জন্য এসেছে তাদের মধ্যে যে তারা মনে করেছে যে যত বেশি বাদত করতে পারবে তত বেশি কি রয়েছে আপনি জানেন কিনা কেউ আছে ও বেশি বেশি করে ইবাদত করো কোথায় কিন্তু আল্লাহ আবুল আর যেখানে আদিক্যের কোন প্রয়োজন নেই সেখানে ছেড়ে দিয়েছেন ও আবুদুল্লাহ কবিহি সেই আহ যখন এবার তোর নির্দেশ দিচ্ছেন তখন বলছেন ওলা তুষ্রী কবি সেই আল্লাহর সাথে কাউকে সবাই করতে পারবে না এবার জন্য সর্ত করে দিচ্ছে बुजा बुजा गए धारणा के मूल उत्पाड़ित शुद्ध तरणी सम्पर्क निर्देशना मध्य ولكنني اصوم وافطر اميد داركي জাবঙ্গোকি ওয়া আকুম আমি সাওয়ার থেকে বিরত করি ওয়া আনাম এবং কিছুক্ষণ ঘুমাই ওয়া আতাজাওজুন নিসা আ আমি বিয়ে করেছি ওয়া আকুলু লাহম আমি গোশতও খাই সুদান আন সুন্নতি ফলাইসা মিননি সুদান আমার সুন্নাত থেকে মুখ হলো মুখ ফিরিয়ে নিলো ফলাইসা বিল্লি শি আমরান তবক্তনা তাকেছেন মানে এটা কিন্তু তারা যে কথা বলেছেন যদি সারা রাত্রে রফল নামাজ পড়ে ক্ষতি আছে কিনা হ্যাঁ সারা রাত্রি যদি রফল ক্ষতি আছে আপনার কি মনে করেন কোনো ক্ষতি নেই না ক্ষতি নেই রফল নামাজ করলে অসুবিধা কিসে কিন্তু যেহেতু হাদি এমন নয় সুতরাং এই জন্য বলেন সুনতি ফেলে যদি কেউ সারা জীবন সিয়াম পালন করে যাই তার জন্য করতে পারে আর যদি কেউ মনে করেন যে আমি বিবাহ করবো না করলে কোন অসুবিধা নেই কিন্তু নবী সাল অনুসরণ করে নাই এই কারণে শোনালেন পরে সেখান সেই যে চিন্তা মাথার মধ্যে এসেছিল প্রথমে ওই চিন্তাকে কি করলেন রূপে মৎপাদিত করে দিলেন সাহাবিদের থেকে আর এই ধরনের কোন বর্ণনাই পাওয়া যায় না बरबीरा सल्लासल्लम एक महिला सहबी हाउरा से बेधे नहीं रसी दिए गशी दिए निजेके बेधे नहीं যাতে করে ঘুম না আসে রাত্রে এবার হাদিসা আসে আল্লাহ আমল যুক তোমাদের ক্ষমতা আছে সাধ্যে আছে সামর্থ্য আছে শক্তি আছে আল্লাহবুল ততক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না হাতে আমি তোমরা বিরক্ত না হোক আমল করতে করতে যে তোমার বিরক্ত হলে তাহলে আল্লাহ তালা বিরক্তি হবেন হয়ে যাবে আল্লাহ করতে থাকবে সেটা যদি কম হয় সেটা যদি কি হয় কম হয় একদিন অনেক আমল করলেন আর একদিন আমল কম করলেন তাহলে এই মধ্যে কি নেই অতিরিক্ত মর্যাদা নেই বরং আল্লাহ তালা কাছে আহব্বুল আমল হচ্ছে আদুবা মহু যেটি সবসময় নিয়মিত করা হয় তাকে ওয়াই সেটা যদি কম হয় অতিরিক্ত আমল করবে বা অতিরিক্ত আমলের মধ্যে কি রয়েছে অতিরিক্ত মর্যাদা রয়েছে এভাবে উদ্বুদ্ধ করেননি মূলত এটাই ছিল্লা সাল্লাহ সাল্লাহামলিসাম নিজের জন্য কিছু খাস আমল ছিল সেই আমল ছাড়া बाकी सब गोलेम क्षेत्रीय समय शत समय जन गोक বাহাদুত্র অতিরিক্ত ধারণাটুকু আগে তৈরি হয়েছিল কিন্তু সেটা কি হয়নি গ্রহ করতে পারেনি এই ধারণাকে আবার কি করলো নূতন ভাবে সেটাকে আবিষ্কার করল তারা মনে করল যে যদি এই বাদুত আল্লাহবুল আলমিনে নিয়মকুশভাবে করতে হয় এবং আল্লাহতালার প্রতি নিজেদের মনোযোগকে একেবারে একাগ্র চিত্তে जमत घन अने लिखे आहुतुल जमतुहद चिता जुहुदा पार्थक्य रही জামাত হচ্ছে মূলত পার্থিব দুনিয়ার প্রতি মানুষের যে মোহ আছে যেটা লোভ লালসা দুনিয়া অর্জনের জন্য যে লোভ লালসা হয়েছে দুনিয়া অর্জনের জন্য আপনার অন্তর কি একটা স্বাভাবিক মোহ অংশী আছে এটা আল্লাহ তারা সম্পদের প্রতি মানুষের প্রতি দিয়েছেন জুইন মধ্যে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন এগুলো মানুষের থাকবেই এই জন্য কোরআন তালিমের মানে অনেক আয়াতের মধ্যে বারবার বিয়ে করার জন্য নির্দেশ দেন কারণ বিয়ে আমি করবি একদমই যথেষ্ট অনুমোদন দিয়ে দিয়েছেন বুঝে মানুষের তিয়া মানুষের সৃষ্টিগত ভাবি মানে সৃষ্টিগত মানে শারীরিক চাহিদা সৃষ্টিগত ভাবে সেগুলোর জন্য আল্লাহ গ্রামীণ মানুষদেরকে বার বার উদ্বুদ্ধ করেন নাই খাওয়ার জন্য বারবার কোরআনের মধ্যে কি করেন নাই আয়াত দিয়ে নির্দেশ তোমরা খাবে পান করবে তোমরা খাওয়ার খাওয়ার ব্যবস্থা করবে না ইত্যাদি বলেন কারণ ওইগুলো মানুষ করবে বুঝে আসতে কিনা এই জন্য আল্লাহ তারা মানুষদেরকে উদ্বুদ্ধ করেন উদ্বুদ্ধ করেছেন যেগুলো সেগুলো হচ্ছে আল্লাহ আব্দুল আল এর কাজ এ বাদত করতে কি মানুষের যেগুলো মধ্যে অলসতা যেগুলো মধ্যে অমনোযোগিতা আছে সেগুলোর দিকে এবং যেগুলো করলে আল্লাহ এরপর থেকে আপনি বেশ হয়ে যাবেন সফলতার পর থেকে না জাতের পর থেকে জান্নাতের পথ থেকে দূরে সরে আসবেন সেগুলোর ব্যাপারে আল্লাহ সুন্দর কি করেছেন গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে সহ এটা হল অতিরিক্ত রোভ মানে আল্লাহ রাস্তায় ব্যয়ের ক্ষেত্রে কিপদতা পোষণ করে সম্পদ উপার্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা এটাকে বলা হয় তাকে শহ ঠিক আছে এবং এই শহকে আল্লাহন বলেছেন যে এসব থেকে নিজেকে কি করতে পারলো রক্ষা করতে পারলো এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে এই অতিরিক্ত থেকে রক্ষা করে দুনিয়া এই মুহ থেকে রক্ষা করে মানুষকে আখাত করার জন্য আখে স্মরণকে কি করার জন্য নিয়মিত করার জন্য যেই প্রচেষ্টা বা যে দা আওয়াজ বা যে বক্তব্য এর নাম হচ্ছে কি আলোচনা শুরু হয়েছে দ্বিতীয় হিজড়ির একেবারে শুরুতেই এ বিষয় সম্পর্কে লিখনই শুরু হয়েছে অনেক যুগুদের উপর আসল্লা বক্তব্য গুলো আছে সেগুলোকে একসাথ করা হয়েছে ইমরাম আহমদুল রহমতুল্লাই ও একটা কিতাব লিখেছেন কিতাব উজুদ এর নাম হচ্ছে এই বিষয়ের উপরে সেটার নাম হচ্ছে কিতাব মানে এই জুহুদের উপর মানে লেখা শুরু হয়েছে কিন্তু আমি যেটা বললাম সেটা এই জুহুদকেই একটু কি করেছে অতিরিক্ত করেছে একটু অতিরিক্ত করে তখন তার চিন্তাধারায় সুফিবাদীরা জুহুদের আরেকটা অর্থ করেছে জুহুদ হচ্ছে দুনিয়া বিরাট হওয়া আর আখের হওয়া এটা খুব কঠিন কথা নয় এটা হচ্ছে সহজ মানে আগের কথা দূরে নয় রকমের আকাঙ্ক্ষা থাকবে না আর আঘাত মুখী হবে এটা হচ্ছে যুগ তাদের কাছে এটা হচ্ছে কি যুগ এই চিন্তাধারাকে সামনে রেখে তারা তাদের অগ্রগতি শুরু হয় তাদের অগ্রসর শুরু হয় প্রথমে দুনিয়া বিরাটের কথা আসছে যখন দুনিয়া থেকে আপনি বিরাট কিভাবে হবেন এবং তারা এর জন্য যেহেতু আমরা যদি বলি মানে মানুষ আছে এখান থেকে নিজেকে মুক্ত করার কথা বলি তারা আমাদেরকে যেতে হবে যে সুর হুল্লা সাল্লা ইসলাম কিভাবে দুনিয়া হয়েছে ঠিক কিরা আমাদেরকে যুগুদ মিতামে করতে সরাসরি সুর উল্লাহ ইসলাম নিজেদের কিভাবে বিরাট হয়েছেন এবং এই দুনিয়াতে কিভাবে এই লোকেরা কিভাবে দুনিয়া থেকে বিরা করছে তাদের একদল বললো দুনিয়া থেকে বিরাট যদি হতে হয় প্রথমেই তো দুনিয়া হচ্ছে এই যে বহিলা স্ত্রী তারা একটা প্রথম করেছে বলেছে যে যদি স্ত্রী থেকে বিরাজ হতে না পারে তাহলে কি হবে না তাহলে তো আমি সত্যিকার দুনিয়া বিয়া হতে পারলাম না গল্প দৃষ্টিভঙ্গি যদিও এই বিষয় সম্পর্কে আমার জানা নেই মালিকিবিদিরা রাহমাতুল্লাহ আলাইহকে একটা বর্ণনা করেছেন তিনি বলেন লা ইয়াবলুগুর রাজিবু মানজিলাত সিদ্দীকীন হাত্তা ইয়াতরকা যাওজাতহু কাআন্না আলমালা ওয়া লা ইলা মযালিল কিলাব নাউযু বিল্লাহ এটা আমার যে বিশ্বাস মালিকিবিদিরা রাহমাতুল্লাহ আলাইহকে কখনো বলেন নাই কারণ উনি তাবিনদের মধ্যে একেবারে শেষ পর্যায়ের লোকদের একজন ভালো জাহেদ ইবনে আবি তালিব তার উপর মিথ্যা কথা হতে পারে বিশ্বাস করতেছেন তারা যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী কে সে কি করবে ত্যাগনা করতে পারবে কান্না আর মারা এটাকে মতো সে যতক্ষণ পর্যন্ত না পারবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার কি পারবে না। এটা আমার কিন্তু এর সাথে কিন্তু এর কোন মিল নেই কারণ ওখানে দুনিয়ার লোভ থেকে নিজেকে রক্ষা করার জন্য উল্লাহ সালুস্লাম যে বনটা অনুসরণ করেছেন সেটাই হচ্ছে যুগন কিন্তু বলতেছে দুনিয়া বিলাক হওয়ার জন্য প্রথম স্টেজ নিয়েছে কি প্রথম স্ত্রী হচ্ছে স্ত্রী থেকে নিজেকে অর্থাৎ সংসার জীবন থেকে পারিবারিক জীবন থেকে নিজেকে কি করতে হবে গুছিয়ে দিতে হবে কারণ এই সংসার যদি এসে যায় তাহলে কি হয়ে যাবে তাহলে তো তাহলে দুনিয়ার সাথে আপনি মিশে গেলেন এই জন্য তাদের দুনিয়া বৈরাজী যারা আছে তারা দুনিয়াকে একেবারেই নিরামিশার জন্য তাদের বুঝুর করে বর্ণনা করেছে দুনিয়ার সাথে যাতে তাদের সামান্যতম কোন সম্পর্ক না থাকে এই জন্য কিছু থেকে বিরাট হতে হতে হতে হতে এক পর্যায়ে কাপড় চোপড় সবগুলো খুলে ফেলে সবগুলো থেকে বিরাট এটা আগে গায়ের মধ্যে কি চিড়ে তখন তিনি মনে করেন যে তিনি সত্যিকে কি হতে পেরেছে দুরিয়া থেকে বিরাট হতে পেরেছে এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিভঙ্গিতে শুরুতে যে কথা ছিল সেগুলো বেশিরভাগ নির্ভর বেশিরভাগ কি নির্ভর ছিল আর যৌতের ব্যাখ্যা আমরা আলোচনা কিন্তু তারা এই জহুদটা কি নিয়েছে প্রথম পর্যায়ে নিয়েছে স্ত্রীর সাথে দুনিয়ার সম্পর্ক নষ্ট করা দ্বিতীয় নিয়েছে যেটা সেটা হলো তাজিবুল্লাফ সি বিতর্কীর তহান নিজের যাবে এটা পুরোটা একটা ধারণা নিয়েছে এবং এই ধারণা কোনো শুনতে হয়নি মানে ভারতীয় যেই দর্শন আছে দর্শন থেকে কি করা হয়েছে নেওয়া হয়েছে ভারতীয় দর্শন এটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমরা জানি হিন্দু হিন্দুজমের মধ্যে সবচেয়ে যারা সন্ন্যাসী তারপরে যারা এই ব্রাহ্মণ ইত্যাদি আছে এটা কিন্তু অধিকাংশ ঘোষ ইত্যাদি মোটেও তারা কি করে না হাত দিয়ে স্পর্শ করে না তারা মনে করেন যে এই যদি স্পর্শ করি তাহলে আমরা সত্যিকার কি হতে পারবো না পারবো না না সেদিকে তারা সকল প্রকার গোসব প্রকার ভালো মানের পরিহার করে নিজের আত্মাকে কি করতেছে কষ্ট দিচ্ছে কেন এই কষ্ট দিচ্ছে এই কষ্টের উদ্দেশ্যে কি উদ্দেশ্য হচ্ছে আত্মাকে নিয়ন্ত্রণে আনা আত্মাকে পবিত্র করা এবং তারা মনে করে থাকে যে আত্মাকে পবিত্র করার পদ্ধতি হচ্ছে এটা এরপরে সুবিবাদীরা আরেকটা চিন্তা করেছে মানে এটা হলো প্রাথমিক মানে যুগতের মানে প্রাথমিক দৃষ্টিভঙ্গি গুলো যে কিভাবে তারা জগুত করবে ছবি বাদীদের মত মনে করে থাকে যে যে মনোভূমিতে অথবা মনো জঙ্গলে যদি চলে যাওয়া যায় তাহলে দুনিয়ার চিন্তা মাথার মধ্যে আর কি কম আর দুনিয়ার যদি মানুষের সাথে আপনার সম্পর্ক হয় যত বেশি সম্পর্ক হবে তত দুনিয়া আপনাকে কি করবে গ্রাস করে নিবে যত বেশি সম্পর্ক তত বেশি গ্রাস করে দিবে যেমন স্ত্রী পুত্র পরিজন যদি থাকে পরিবার থাকে প্রতিবেশী থাকে এদের সাথে আপনাকে মানুষের সাথে সম্পর্ক হবে সমস্যা তারা থার্ড যে পয়েন্টটি নিয়েছে সেটা হলো আলো রা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নেয়া মানুষদের থেকে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয়া এই জন্য তাদের কেউ কেউ জঙ্গলে গিয়ে সাধনা শুরু করে দিয়েছে কেউ কেউ মরুভূমিতে চলে গিয়েছে আর মরুভূমি তিনি একটা দৃষ্টিভঙ্গি ছিল এবং ভবিষ্যৎবাণী করেছেন মদিরা থেকে প্রায় পূর্ব দিকে দুই থেকে আড়াইশো কিলোমিটার রাবাজার্থানে আবুজল রিফারি আদি আল্লাহ মরুভূমিতে গিয়ে করেছেন তারা এই জন্য একটা দৃষ্টিভঙ্গে গিয়েছে সেখান থেকে যদি সামান্য নেই কোন সম্পর্ক নেই এই নিয়ে একটা গোষ্ঠী তৈরি হল এদের মধ্যে দ্বিতীয় সরেন দ্বিতীয় শতাব্দীতে সবচেয়ে বড় ব্যক্তি যিনি মানে এই যুগদেশ তিয়ার করতে গিয়ে সর্বসবকিছু ত্যাগ করেছেন তার ইতিহাস হচ্ছে তিনি হলেন ইব্রাহিম আধাম ইব্রাহিম রাধাম ছিল মূলত কর্মী বড় সুলতান বড় বাদশাহ ছিল তার সম্প্রদায়ের মধ্যে সে সর্দার ছিল কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ত্যাগ করে মানে সে সম্পূর্ণ বৈরাগী হয়ে গেছে সম্পূর্ণ বৈরাগী বিশেষ লাহাফিও তাদের মধ্যে একজন যারা এই জুহুদের ব্যাখ্যা দিয়ে এই ব্যাখ্যাকে গ্রহণ করে এভাবে যুহুদ আবিষ্কার করেছে এবং এই অনুযায়ী কাজ করেছে কিন্তু ইসলাম তামিয়া আহমদুল্লাহ ফতোহার মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম রাধহাম মার্কিব দিনা সহ বিশেষ হাফি থেকে যে সমস্ত বর্ণাগুলো সুফিবাদীরা বর্ণনা করে থাকে এগুলো সম্পর্কে ইসলাম বলেন এগুলো মূলত যে এটি তাদের কাছ থেকে সুনির্দিষ্টভাবে সনদের মাধ্যমে সাব্যস্ত হয়নি এটা হতে পারে যে তাদের মানে উপর কি হতে পারে মিথ্যা বর্ণনা হতে পারে কারণ এরা অধিকাংশই মূলত আবেদ ছিল এবং এদের সম্পর্কে তাহলে কি বলেছেন বোন বলেছেন এতে কোনো শব্দ হয়নি যেহেতু হাদির পরিপন্থী কোন বক্তব্য যদি মানে তার সাহাবিদের কাছ থেকে পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য হবে কিনা গ্রহণযোগ্য হবে না এই দৃষ্টিভক্ত সামনে রেখে প্রথমে সুফীবাদের উত্থান শুরু হলো এটা প্রথমে জুহুদের থেকে আরম্ভ করে জুহুদ হিসেবে পরিচয় লাভ করেছে আর জুহুদের এই তিনটা দিক আমি আলোচনা করলাম এটা নিয়ে শুরু করেছে তারা তাদের যাত্রা কি হয়েছে এখান থেকে শুরু হয়েছে এটার নামও সুফিবাদ ছিল না এটার নামও কি ছিল না পথম মিজেশ্বরের নাম সুফিবাদ ছিল না মানে হিজরি প্রথম শতাব্দীতেও এর নাম সুফিবাদ ছিল না দ্বিতীয় শতাব্দীতে এর নাম সুফিবাদ ছিল না কি তৃতীয় শতাব্দীতেও এর নাম সুফিবাদ হিসেবে কি হয় কি ছিল না পরিচিত ছিল না সুফিবাদ হিসেবে পরিচিত ছিল না চতুর্থ শতাব্দী শিশুর দিকে এর নাম ধারণ হয় তা এর নাম ধারণ হয় কি তা বা সুফিয়া এটা গোষ্ঠীকে চিহ্নিত করা হয় থাকে সুফি হিসেবে এদেরকে কেন সুফি বলা হয় থাকে সুফি পরিচয়ের কারণটা কি मध्य उल्लेख कर বলতেছে সুফি হল মান সফা কলবাহু নুরা যার অন্তরকে তার প্রতিপালক আল্লাহাবুল আলমী নিস্কার করেছেন সে হচ্ছে সুফি সাফা শব্দ থেকে এসেছে কোথেকে এসেছে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে মানে আল্লাহ হব আলমিন নূর দিয়ে যারন্তকে পরিচ্ছন্ন করেছেন সে হচ্ছে সুফি আরেকজন বলেছেন সুফি হচ্ছে تصوف الشكي ابو محمد الجريري তিনি বলেন যে আত-তাসাউফ হুয়া ادখুলু ফি কুল্লি খুলকিন সুন্নিন ওয়াল খুরুজ মিন কুল্লি খুলকিন দানিিন তাসাউফ এমন বিষয় আদখুলু ফি কুল্লি খুলকিন সুন্নিন অর্থাৎ উত্তম ভালো চরিত্রের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা এটা নামে হচ্ছে তাসাউফ এটা বলা হয় তাসাউফ আর बलाफा शब्द सूफी शब्द उत्पत्ति घटे সুফা সুফাতে মসজিদের রসুল সাল্লাহাম রাসুল উল্লাহ মসজিদের বারান্দাকে বোঝায় রাসুল উল্লা স্লাম মসজিদের বারান্দা সুফা উল্লি বারান্দা যেখানে বাহিরের অংশটুকু সেটাকে সুফা বাড়া হতো আর এই সুফাতে রাসুল কিছু সাহাবিরা বসবাস করতেন যাদের বাড়িঘর ছিল না যারা সাহাবি ছিলেন এরা অনেকে কি করতেন সুফাতে বসবাস করতেন এদের সংখ্যা বর্ণিত হয়েছে এদের সপ্তরের কাছাকাছি সংখ্যা ছিল এদের মধ্যে আবু হরে রাজি একজন ছিলেন তারা এই সুফাতে আহলুসা অথবা আসাবুজ সুফা যাদেরকে বলা হতো যাদেরকে বলা হতো আসাবুজ সুফা অথবা আহুফা বলতেছে যেহেতু এরা মাধ্যমে যেভাবে তারা জ্ঞান অর্জন করেছিল এরাও ঠিক একই মর্যাদার এই জন্য সুফি বলা হয় কিন্তু এই কথা পুরেটাই গলত এ কথা পুরোটাই কি গলত এই জন্য যেহেতু সুফা থেকে মানে সুফি হয় না সুফা থেকে কি হয় সুফি হয় नामकरण सूफी सफ्ल अव्वाल सूफी शब्द आसना भाषा व्यवहार है কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সুফি বাদ সম্পর্কে তিনি যখন আলোচনা করেছেন তখন বলেছেন করা হয়েছে এক ব্যক্তির দিকে তার নাম হচ্ছে সুফা তাকে সুফা বলা হতো এই লোকটার লক্ষ ছিল সুফা তার নাম হচ্ছে গৌরিবোর গৌশিবলু মোর জাহিরি যুগের এক লোক ছিল তাকে সুফা বলা হতো তার লক্ষ ছিল সুফা সেখান থেকে এই সুফির দিকে রেসিপাত করে সুফি বলা হয় তাকে কিন্তু আমার জানা নেই রহমতুল্লাহ আলী এই দৃষ্টিভঙ্গি কোর্ট থেকে উল্লেখ করেছেন অনেক তালাশ করার আমার মনে হয়েছে যেন এটা সঠিক হওয়ার কোন সম্ভাবনা নেই বৈরুলি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন সুফিবাদ সম্পর্কে তিনি বলেছেন সুফিবাদটা মূলত গ্রহণ করা হয়েছে থেকে এসেছে এটা গ্রিক শব্দ এটা গ্রিক শব্দ সুফিয়া শব্দ থেকে এসেছে ওয়াল হাক যার অর্থ জ্ঞান অবশ্য বেড়ুনি অনেক জ্ঞানী লোক ছিল হতে পারে কারণ বৈরুণী বলতেছে যে আহ তার এই মতটা মানে সাব্যস্ত করার জন্য বাইরুনি বলেছে যে সুফিবারটা প্রকৃতপক্ষে মূলত সুফিবার টা হচ্ছে যে দর্শন ছিল এই দর্শনের অংশ এই কারণে এটা ইউনানি শব্দ সুফিয়া শব্দ থেকে এসেছে সুফিয়া শব্দ সাহ্য করতে হচ্ছে হেকমত বা জ্ঞান বা প্রজ্ঞা ও মানে আল্লাহ তালী ভালো জানেন তবে শেখুল ইসলাম তামিয়া রহমতুল্লাহ মজিমুল ফতোয়ার মধ্যে এই কোন পথকেই গ্রহণ করেননি শেখুল ইসলাম তামিয়া রহমতুল্লাহ বলেন একটি কারণে মূলত তাদেরকে সুফি বলা হয় তাকে সেটা হলো উল্লেখ করেছেন এবং বেশিরভাগ করেছেন যে তাদেরকে তারা মোটা পশমে কাপড় পরত মানে এই কাপড়গুলো পরিচয় দিয়ে তাদের অন্য কোনো পরিচয় দিয়ে তাদের আখলাকে পরিচয় নিয়ে কি তাদের দাবগর করা হয় দাবগর করা হয়েছে কি দিয়ে দেখেনা পোশাকের পরিচয় দিয়ে কিন্তু আপনি সব পরিচয় পেয়ে যাবেন কারো বাড়ি দেখলে বুঝতে পারবেন এটা কোন কোন দল কারো টিফি দেখলে বুঝতে পারবে এটা কোন গোষ্ঠী ঠিক আছে না, কারো জামা দেখলে বুঝতে পারবে কোন ফেরকা মানে এই স্টাইল বুঝতে পারবেন সুতরাং এই জন্য সাক্ষুর ইসলামী বলছে এদেরকে তাদের আখলাকের মাধ্যমে পরিচয় দেওয়া হয় যেহেতু তারা এই সুফ কাপড় পরতাই ছিল তাদের মূলত শেয়ার আর এই শেয়ারটা তারা গ্রহণ করেছে কারো কাছ থেকে নয় এ গ্রহণ করেছে আহুল আহুল কিতাবের যারা রুহবান ছিল সন্ন্যাসী যারা ছিল আহুল কিতাব ইভূতি এবং খ্রিস্টানদের যারা সন্ন্যাসী ছিল এই সন্ন্যাসীদের থেকে কি করেছে এটা গ্রহণ করেছে কাদের থেকে গ্রহণ করা হয়েছে আর এই কিতাবে যারা সন্ন্যাসী আছে তাদের থেকে গ্রহণ করা হয়েছে আর এদের মাধ্যমে এগুলো তো সুফিবাদীরা কি হয়েছে বেশি প্রভাবিত হয়েছে যেহেতু আল্লাহ সুবান তারা কোরআন করিমধ্যে কথা বলেছেন তারা আবিষ্কার করে নিয়েছে তারাই আবিষ্কার করে নিয়েছে মা কাতাব না হা আলাইহীন তাদের উপর এটাকে আমরা কি করি নাই বাধ্যতামূলক করি নাই তারা নিজেরাই নিজেদের উপর বাধ্যতামূলক করে নিয়েছে ঠিক সুখীবাদী লোকেরাও এটাকে নিজেদের উপর কি করেছে বাধ্যতামূলক করে নিয়েছে আমরা সুবিবাদের এই নামটুকু এই আলোচনা করলাম সুবিবাদীরা কিন্তু তাদের এই নামটাকে কিন্তু খুব মানে প্রশংসার সাথে এটাকে উচ্চারণ করে প্রশংসার সাথে এটাকে দাবি করে যে এটা একটা ভালো নাম এই মনে করে যে এটা তাদের আখলাকে সাথে পরিচয় দিয়ে মানে তাদের অন্তরের পরিচ্ছন্নতা তারপরে তাদের সফে আহ্বাল প্রথম সফে নামাজ তারপরে আর সুফার সাথে সম্পর্ক ইত্যাদি সবকিছু মিলিয়ে একটা বিধার তৈরি করে মানুষদেরকে বুঝায় আমরা তো সত্যিকার সুফি এই জন্য শ্রী যেহেতু আমাদের একটা মর্যাদা আছে যে এরা মূলত এই পোশাক দ্বারী এদের উদ্দেশ্য হচ্ছে মূলত এরা দুনিয়া বৈরাগী হতে চায় দুনিয়া বৈরাগী হতে চায় আসুন যাই হোক এই স্তলাহা কিন্তু পরবর্তী সময়ে এটা শুধু শুরু থেকেই ব্যাপকতা লাভ করেছে এই নাম ধারণ করেছে আর সেখান থেকে ফ্যাল হিসেবে তা সাউফ শব্দ ব্যবহার করা হয়েছে তা সউ হচ্ছে সুবিবাদে প্রবেশ করা সুবিবাদ গ্রহণ করা এটাকে বলা হয় তা সাউফ আর তাসাউফ থেকে এক প্রকারের জ্ঞান পরবর্তী সময় বই লিখা হয়েছে এটার নাম হচ্ছে আই মুক্ত নাম হচ্ছে কি আই মুক্তাউ এর জ্ঞান নলেজ অফ তাউফ আলমুত্তা সৌফের উপর বাংলাদেশে একটা বই আছে এই বইটা মানে বাংলাদেশে ব্যাপকভাবে কি করানো হয় পড়ানো হয় থাকে আই মুর सामने रेखे अग्रसर होती शुरू कर शुरूते ही तर चिंताधार এই তা সাউফের দিকে নিজেদেরকে সম্পর্কিত করার ক্ষেত্রে এদের আকৃত বিশ্বাস সঠিক ছিল এবং আরো ছিল তোর জামাত এবং সর্ফে সালিহীন মানহাজির সাথে তাদের সম্পৃক্ততা ছিল কিন্তু তারা এই বাদুদের ক্ষেত্রে এবং জুহদের ক্ষেত্রে দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ ইত্যাদির ক্ষেত্রে তাদের কিছুটা ভিন্নতা ছিল কিছুটা কিছু ভিন্নতা ছিল এই গোষ্ঠী বা এই তাবাকার লোকেরা এই স্টেজের বা স্তরের লোকেরা এরা অনেক বেশি ছিল না কিন্তু এরা পরিচিত ছিল এদের মধ্যে মানে সবচেয়ে পরিচিত হয়েছে আবুল কাসিম আল জুনাই আল বাগদাদি আবুল কাসিম আল জুনাইদ আল বাগদাদি এদের মধ্যে আয়োজন পেয়েছিল আবুল কাসিম আল খার सबसे बेसि बहुल प्रचलित क्षेत्र इत्यादि क्षेत्र अतिर दुनियाता बड़धरण्स तैयार ইত্যাদিতে তাদের কিছুর বেশি বাহুল্য ছিল এখন আপনি বর্তমানে দেখবেন যারা তবরি জামাতের সাথে জড়িত আছে জ্ঞানের নাম নাম গ্রন্থ কিন্তু অনেক গাল গল্প অনেক কিচ্ছা দিয়ে পুরা ঠিক এই গোষ্ঠীর প্রথম গোষ্ঠী কিন্তু এভাবেই কি হয়েছে পদভস্ত হয়েছে এভাবেই তারা পদভস্ত হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের কিচ্ছা গাল গল্প কবিতা মানে মানে ইত্যাদি দিয়ে মানুষদেরকে আহ উৎসাহিত করতে থাকত নবী সাল্লা ইসলাম প্রশংসা বিভিন্ন গোসল তৈরি করেছে যেগুলো নাথ হিসেবে বর্তমানে মানে আমরা দেখি যে আমাদের বিভিন্ন খানে চলে নাচ হাম ইত্যাদি তৈরি করে এটা বলতে সর্বপ্রথম এই গোষ্ঠী তৈরি করেছে মুসলমানরা এগুলো কি করে নেই তৈরি করে সঙ্গীত এগুলো প্রথম কেউ তৈরি করে নাই এরাই তৈরি করেছে তাদের দৃষ্টি এগুলোর মাধ্যমে অবশ্যই এগুলোর মধ্যে এক ধরনের আহ্বান আছে যে আহ্বানের মাধ্যমে মানুষদেরকে দুনিয়া থেকে কি করা যায় কিছুটা মানে বিরাগী করা দিতে পারে এগুলো তারা শুরু করেছিল তারা এই সময়ে লোকেরা এরা কিন্তু মানে কার আমি নিয়ে এলহাম নিয়ে কোন বক্তব্য এই সময় এই বিষয়ের উপর যে বইগুলো লিখা হয়েছে বেশিরভাগ বইয়ের নির্ভর ছিল মূলত কিচ্ছা গল্পের উপর বিচ্ছা গল্পের উপর এই গোষ্ঠী দ্বিতীয় দল যেটা বা দ্বিতীয় গোষ্ঠী বা পর্যায়ে যারা সুবিবাদের সাথে সম্পৃক্ত হয়েছে এরা হলো যুগদের সাথে আরেকটি অতিরিক্ত বিষয় যোগ করে দিয়েছে সেটা হচ্ছে বাতিরি সম্প্রদায়ের কিছু বাতেরি দৃষ্টিভঙ্গি যেগুলো ছিল সেগুলো এর সাথে কি হয়েছে এসে যোগ হয়ে গেছে বাতেরিদের কিছু বাতিলি কথা এনে এর মধ্যে যোগ করেছে তখন তারা মনে করেছে যে জাহিরি কিছু কথা আছে কিছু কি রয়েছে বাতরি কথা রয়েছে এখন বাতিনী কথা তো মানে শেষ নাই যে যত বলতে পারে কি বাতির কথা এক কি বাতির কথা বলতে বলতে এই মানে দ্বিতীয় পর্যায়ের যারা সুবিধা দিলিপ্ত হয়েছে এরা এত বেশি বদ্যস্ত হয়েছে যে এরা বাতিনী কথা বলতে বলতে जरा छुविभा लिप्त हो जािदस्तमी दुश तेष्टी सने मारा गए আবুয়াজিদ আল বুস্তি আবুয়াজিদুল কিন্তু হয়েছে করেছে। বিতর্ক রয়েছে সত্যি কথা হচ্ছে যাই বরফ ব্যাকর আবুয়াজিদ আল বুস্তাহি যদি সুন্না এর একটা কথা হয় সেটা গ্রহণযোগ্য নয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি এগুলো তার পক্ষ থেকে না হয় তাকে তাহলে সেখানে কথা রয়েছে যেহেতু সে আসলে বলছে কিনা তবে সে মানে অধিকাংশ বক্তব্য আলোচনা করব অধিকাংশ বক্তব্যই সনাদের দিক থেকে যথেষ্ট কথা রয়েছে এদের মধ্যে লাভ বলেছে বলেছেন দুশো পঁয়তাল্লিশে মারা গিয়েছে তবে একেবারেই সুফিবাদের মধ্যে মানে কি ছিল মানে ডুবন্ত ছিল এমন সুফিবাদ ছিল যে মানে আর বলে শেষ করা যাবে না এল মধ্যে আরেকজন হচ্ছে সামনে আলোচনার মধ্যে আসবে সে হচ্ছে মনসুর আল্লাহ তিনশো তাকে হত্যা করা হয়েছে মোরতাজ আবুদারিতে হাকিমি তার একটা হাদিসের কিতাব রয়েছে কি রয়েছে কিতাব রয়েছে মারা গিয়েছে সুবিবাদের এই পর্যায়ে ছবিবাদী ছিল সেকেন্ড পর্যায়ের ছবিবাদী যারা ছিল তার আবু তিনশো চৌত্রিশ মারা গিয়েছে দিয়েছে তো আছেই মানে বা তিনি যা আছে সব তো একসাথ করছেই এবার আরো অতিরিক্ত যা করছে সেটা হলো এই সাথে গ্রিক দর্শনকে একসাথ করে দিয়েছে গ্রিক দর্শন থেকে হলুল এহাদ ওহুদ যা আছে মানে অবতারবাদ তারপরে মানে আল্লাহ এবং সৃষ্টি এবং সষ্টা এক ইত্যাদি যত বক্তব্য আছে সবগুলো কি করেছে একসাথ করে দিয়ে মিশ্রণ করে দিয়েছে কেউ কেউ থাকেন যে इस समय मध्य जरा सब चेष्टी मानी विभ्रांत हत्याारे मध्य सबाई मूलत सबा मूलत তবে এগুলো সবগুলোই আপনারা লক্ষ্য করেছেন যে বেশিরভাগ শতাব্দী পর্যন্ত এই সমস্ত লোকগুলো এই দৃষ্টিভঙ্গি পরবর্তী যারা এসেছে মানে চতুর্থ শতাব্দীর পরে যারা এসেছে এরা সবাই মূলত সুবিভাগের সাথে দর্শন যেটা আছে গ্রিক দর্শন যেটা আছে এটাকে একসাথ করে দিয়েছে একাকার করে দিয়েছে কিন্তু চতুর্থ শতাব্দীর আগে পর্যন্ত জীবিত ছিল ফারসি ছিল ফারসি বুঝুন কোথায় মানে ফারসীয় অধিবাসী ছিল এগুলো নাম বলবো এই জন্য যে একজন মানে যত যখন নাম আসবে সবগুলো ফারসীয় থেকে আসবে অথবা মানে এই আশেপাশে কোনো বাহির থেকে আসবে অর্থাৎ কেউ থেকে এই কাজগুলো করে নেই এটা সামনে বলবো হয়েছে এই সমস্ত এলাকা থেকে যারা ইসলামের সাথে যাদের কোন সম্পর্ক ছিল না একজন ছিল যে একটা ভিন্ন দিন ছিল তার এটা মূলত ফারসিদের যে দিন যেটা বর্তমানেও আছে যে দিনের মানে উভয় ছিল সেটাকে প্রচারক ছিল তার নাম ছিল জাতি ছিল সে লালিত পালিত হয় পরে শেষ পর্যন্ত সে নিজেই মানে সফিবাদের এখানে এমন কিছু বাতিল কথা সংযুক্ত করে সে প্রথম ব্যক্তি যে তার আগে কেউ হুল এবং আল্লাহ এ ধরনের বক্তব্যের বক্তব্য তার আগে কোনো সুফি কেউ এটা দেয়নি সেই সম্প্রত ব্যক্তি যে এই বক্তব্য দিয়েছে এবং নিজেকে सुरे छड़ाना प्रमाण कर भाव मान सुबाद मध्य मानी उद्भर विषय गुरु ছবিবাদের মধ্যে অনুপ্রবেশ করানোর জন্য সেই একমাত্র লাভ করা শুরু করে এবং সেটা ইরান থেকে সর্বপ্রথম ইরান বর্তমান ফারেশ্ব থেকে সর্বপ্রথম পূর্বাঞ্চলে এই সুবিবাদের কিভাবে প্রসার লাভ হয় তখন থেকে আমাদের এই অঞ্চলে লোকেরা আসা শুরু করে আর ইসলাম নিয়ে আসতেছে যারা তারা সাথে ইসলামের সাথে কি নিয়ে আসতেছে নিয়ে আসতেছে ইসলাম নিয়ে আসতেছে কি নিয়ে মূলত সুবিবার আসা শুরু করে গোটা গোটা আছে। ঠিক আছে এই গোটা পূর্বানুচলেই ইরাম থেকে এই সুবিবার চলে আসে তখন সর্বপ্রথম একটা গ্রুপ তৈরি হয় থাকে যে গ্রুপটা নিজেদেরকে দাবি করতো যে আমরা আব্দুল কাদের জিলি এর মানে অনুসারী আমরা সামনে আলোচনার মধ্যে বলব তিনিও হাম্বুল বড় আলেম ছিলেন তার সত্যি কথা হচ্ছে তার সম্পর্কে যা বলা হয় তাহলে এগুলোর সাথে আরও কাদি তরিকার লোকদের কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই এবং তিনিও জানেন কিনা আমার জানা নেই যে এদের সাথে আমার কোন সম্পর্ক আছে কিন্তু তারা যদিকে বলে থাকেন যে আমরা কাদেরি তরিকার অনুসারী दफन करते সৈয়দ মোহাম্মদ এবং যেগুলো এত কারামত আর কারো কাছ থেকে এত বেশি বর্ণনা করা হয় না কিন্তু অধিকাংশ সমাজের কোন ধরনের ভিত্তি নেই এগুলো যে বর্ণনা করা এটাকে শুধু মৌখিক বর্ণনা এগুলো যদি ভালো করে একটু খেয়াল করে দেখা হয় দেখা যাবে যে এগুলোর সাথে মূলত কোনো ধরনের কি নেই সম্পর্ক নেই সহিছুই বলতে পারবে না বরং আব্দুল কাদেরিসারি থেকে এ ধরনের কথা তারা বর্ণনা করেছে যে তিনি একদিন বলেছেন তার মজলিশের মধ্যে যে কাদেমি কাবাচি কুল্লু গিল্লিল্লা আমার এই পা যত উলি আছে সমস্ত অলির ঘাড়ের উপর মানে নিজের শ্রেষ্ঠত্বের কথা বর্ণা করতে গিয়ে আমার মানে বিশ্বাস যে তিনি এই কথার অন্তর্পক্ষে কোনোদিন জীবনে বলবেন এটা বিশ্বাস হয় কারণ তার কোনো লিখনই পরে এটা বুঝে যায় না আর যে সমস্ত লিখনই তার দিকে সম্পর্কিত করা হয় এগুলো তিনি লিখেছেন কিনা এটাও সুন্দরজনক কারণ তার কাছ থেকে বর্ণিত যে লিখন যেগুলো তারপর থেকে বুঝা যাচ্ছে যে সম্ভবত এগুলো সব মিথ্যা হতে পারে এবং এগুলোর মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটি হতে পারে আচ্ছা এটা আমরা পাঁচশো একষট্টি কথা বললাম অবশ্য পাঁচশো শনে अबुल अब्बासमेंद्रोक सबसे बड़ा दृष्टि मेलायतर शुरू होता सारा पृथ्वी के मेलायतर मध्यमे की सारा पृथ्वी के नियंत्रण पृथ्वी के विभिन्न भाव बंटन कर এরপরে আসতেছে আবুল ফাতুর মহিউদ্দিন এটাও সবচেয়ে বেশি সুবিবাদের মধ্যে যারা দর্শন সহ ছবিবাদের মধ্যে মগ্ন ছিল নিজেদেরকে ধ্বংস করেছে এরপরে আসছে যে সে হল সপ্তমজির শেষের দিকে সর্বপ্রথম সুবিবাদ আন্দোলন पश्चिम विश्व दिखे सु की प्रसार लाभ कर सबसे बड़ सफीबादी सेकबर सुफी लकब दिए दिए लकब दिए शेखुल अकबर मान सब चय शेख यह व्यक्ति समय प्रथम निजेक महिउुद्दीन हिसाब से लकब दिए তার নাম হচ্ছে আরবি সর্বপ্রথম যে দাবি করে যে সে হচ্ছে খা তামুল আউলিয়া অলিদের খাতামুল আবলিয়া সে হচ্ছে কি খা আউলিয়া মধ্যে শেষ ওলি এবং সেই নিজেকে সর্বপ্রথম কামেল মানুষ पृथिवीते कामिल मानुष के निजेगी सर्वप्रथम कमल मानुष हिस कर मानस्य की पेश करता मूलत गोटा पृथ्वी सबसे बेची विस्तार लाभ करी कितबग आज है पृथ्वी मध्य आज के सबसे निर्भरजोग्य रेफारेंस अल फुसूस अल हम तरत मख्या नाम হাসানা শাহি আবুল হাসানা শাহজিলি তারই অনুসারী এবং সেই সর্বপ্রথম ব্যক্তি যে আফ্রিকার এই প্রদেশের মধ্যে কি করে কি করেছে আবুল হাসান অনুসরণ করে এবং আহমদ আল বাদমি এই দুজন লোক এরা সুবিবারকে অঞ্চলের মধ্যে মানে বিস্তার লাভ করে প্রচার লাভ করার জন্য সহযোগিতা করে তবে আমাদের মধ্যে সুবিবারটা সবচেয়ে বেশি লাভ করে থাকে সেটা হচ্ছে সর্বপ্রথম যে পদ্ধতিবাদের শেষের দিকে নবম অষ্টম হিসেবে শেষের দিকে তারা প্রচার লাভ করে সেটা হচ্ছে মোহাম্মদ বাহাউদ্দিন নাকশবন্দী মোহাম্মদ বাহদ্দিন নকশবন্দী তার একটা দল কি হয় বের হয় নকশবন্দী তরিকা এর তরিকা নকশবন্দী ইয়া হয়েছে দীক্ষিত হয় সে এই বিবাদ চতুর্দিকে প্রচার করার জন্য কাজ শুরু করে কিন্তু দেখা গিয়েছে যে তার এই দাবিগুলো সবগুলো নিয়ে জন্য তার ছাত্র আমাদের এই অঞ্চলে তার ছাত্র যারা ছিল তারা এই অঞ্চলে এসে এটাকে ধ্বংসকারী দিলে কারণ পুরা এই লক্ষবন্ধু তরিকার যত বিভ্রান্তি আছে যত মানে বর্ভ্রষ্টতা আছে সামনে আসবে তাদের বর্ভ্রষ্টতা গুলো সমস্ত সে এই ভারতবর্ষের উত্তর করে আমদানি করে আরেকটা তরিকার নাম দিয়েছে কেউ কেউ এটাকে রকম মানে তরিকা অনেক বৃদ্ধি পেয়েছে চতুর্দিকে আর তরিকাও অনেক বেশি হয়েছে এবং এই তরিকাগুলো অনেক বেশি হওয়ার পিছনে মূল কারণ যেটি সেটি কি সেটা আমরা আলোচনা করেছি সেটা হল আল্লাহ সুবাহ বলেছেন যদি لو كان من عند غير الله لوجدوا فيه <تصفيق> اختلافا كثيرا Jadi Allah tar pokkhothe na hoy Quran Karim jodi ollokaro pokkhothe hoy to gairu Allah pokkhothe jasto tahole dekhte je Quran er modhe laojeto fihi ikhtilafan kaseera Quran er modhe bibhinno motobakto kore ditebete bibhinno dhoroner motobakto ditebete Quran Karim er baktibodhe boitriritto dekhtebete kintu er modhe boitriritto এটা কিন্তু কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই এক বক্তব্যের সাথে আরো বক্তব্যের সাংঘর্ষিকতা নেই এই মূল কারণ হচ্ছে যেহেতু উৎস কি একটাই এটাই প্রমাণ করে যে কোরআন আল্লাহবুল্লাহ পক্ষ থেকে কিন্তু এই ছবিবাদীরা তারা দাবি করে যে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে থাকে তারা দাবি করে দেখে যে সরাসরি আল্লাহ সুল্লাহ সুসম থেকে কি করে আদিস বর্ণনা করা থাকে কিন্তু তাদের এই বর্ণনাগুলো যেহেতু সরাসরি ওই উৎস থেকে নয় বরং তাদের নিজস্ব উৎস থেকে এজন্য এর মধ্যে কি হয়েছে দৃষ্টিভঙ্গিতে বিশাল পার্থক্য হয়ে গেছে এজন্য প্রত্যেকটা তৈরিটা দৃষ্টিভঙ্গি পার্থক্য উৎসক্য হয়ে গেছে ফলে জ্ঞানের উৎস ইসলাম যে জ্ঞান উৎস দিয়েছে অথবা আলু জামাত জ্ঞানের যে উৎসগুলো বর্ণনা করেছে জ্ঞানের যে উৎসগুলো আলু চুরো তর জামাত বর্ণনা করেছে এগুলোর বাইরে তাদের অনেকগুলো জ্ঞানের উৎস আছে আলু চুরোতর্জামাতের কাছে জ্ঞানের উৎস কয়টি আপনারা জানেন কিনা আহম সুল জামাতের কাছে সম্ভব নয় আর ওহি এই দুটার বাহিনী হতে পারে কিনা এই দুটোর বাহিনী কোনো জিনিস নেই যেটা ওহি হতে পারে এই জন্য জামাতের কাছে জ্ঞানের উৎস হচ্ছে দুটি কিন্তু তাদের কাছে তাদের কাছে তো জ্ঞানের উৎস অনেক उत्सव मोटा आलोचना कर नम्बर तरश शब्द आलोकित हवा खोला उन्मुक्त हवा के बता शब्दे काश्याब्दी व्यवहार बेट आईटारे लाइट देखें आलोकित करश्या এটা কি বলা হয় কাশিয়াপা আপনি কোথায় যাবেন আপনি দিয়ে মানে আলো দেখে চলে যাচ্ছেন এটাকে বলা হয় আর এই কাজটা হচ্ছে কি সুবিধানদের কাছে সুবিধানের বইভাসের কাজ হচ্ছে কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তি এমন অবস্থায় পৌঁছে যাওয়া যে অবস্থায় পৌঁছে যাওয়ার পরে তার দৃশ্য অদৃশ্য সব কিছু কি হয়ে যায় দৃশ্যমান হয়ে যায় অর্থাৎ এ দেয়ালের পিছনে কি আছে এটাও জানে আসমানের উপরে কি আছে সেটাও জানে মাটির নিচে কি আছে এটাও জানে এটা কি বলা হয় তাহলে এটা কত জগন্যতম জ্ঞান যে সাল নিজে জানতেনা যে গ্রাম সম্পর্কে নিজেও জানতেন না বলতে পারতেন না তহমদ দেওয়া হলো কোন তথ্যটিতে পেরেছেন এক মাস পর্যন্ত আমার রসুল সাল্লাহ সাল্লাম মানসিক ভাবে শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে আছেন বিপর্যস্ত হয়ে আছেন কিন্তু কোনো রিস পারে নাই যেহেতু আমার পক্ষ থেকে আসলে তিনি বলতে পারতেছেন না ব্যাপারটা কি অথচ কাশ্মীর একটা উদাহরণ দিব এটা পাবেন আপনাদের কাছেই আপনার ঘরে হয়তো কারো কাছে এই বইয়ের মধ্যে পাবেন সেটা হচ্ছে ফাজমানের মধ্যে এমন লালিদাল মধ্যে দেখতে পাবেন দশ হাজার বা বিশ হাজার বার যদি কেউ লাইল দেলা পরে তাহলে সে নিজেকে জাহানামের আগুন তার উপর হয়ে যাবে জান্নাত তার জন্য প্রদাহিত হয়ে যাবে সে যাবে জান্ন এক ব্যক্তি সে পরিবারের জন্য কিছু ছেলের জন্য কিছু মেয়ের জন্য কিছু দাদির জন্য ইত্যাদি বাড়ি অনেকগুলো জমা করে রেখেছে আরো দশ বিশ হাজার স্টকে জমা আছে বুঝলাস্ট কি তখন এর মধ্যে এক ব্যক্তি আসলো এ ব্যক্তি কাশ খুঁয়ে গিয়েছে মানে কাস কি হয়ে গেছে হয়ে গেছে তার নাম দিয়েছে তার নাম দিয়েছে নাম্লা নামও তার কি আল্লাহ ভালো জানে আজও কোন ব্যক্তি নামে ছিল কিনা পৃথিবীতে আমি আর কিছু মনে করি না তো বলছে যে এই কুর্তুবি সে অড করে যে আমার মা তো জাহার দেখতে পাচ্ছে জাহার আমার মা তার মাকে সে কোথাও দেখতে পাচ্ছে যাহ তখন ওই লোক আত্মীয় কি কি বলেছি ভাই আমার তো মাকে আমার মা তো জাহার নামে দেখতেছি জাহার নামের মধ্যে আছে তোমার কোন টেনশন নেই কোন চিন্তা করোনা আমার কাছে মাকে দিয়ে দিলাম মাকে দেখতে পাচ্ছি এখন জাহার নামে গিয়েছে এখন বুঝছে আর এটা হচ্ছে আর মিথ্যা বলার সুযোগ দেয় এই সমস্ত কিতাব দিয়ে আজকে মানুষদেরকে ওইগুলো পড়ায় শোনায় আর মানুষ মনে করে যে এটা ভালো কথা বলছে মসজিদের মিথ্যা খারাপ কবি করব ছুরি করা তো যেটা মানে বড় কবি রাখুন কোনটা মানে কোনটা মানে বেশি খারাপ মিথ্যা খারাপ না শুরি করা খারাপ কিন্তু মূলত মানে মানুষজনকে হৃদয় দেওয়া চেষ্টা করতেছে সমস্ত দাবি চালিয়ে দিচ্ছে আর মিথ্যা বলে কি করতে পারছে इमानदार भा चे जिन काश्मे पी पाएर तेज काश्मी सुल्लास्ल कथा এবং্লাম থেকে আদিস নিচ্ছে তামিল ইসলামের সাথে আমাদের কোন সম্পর্ক নেই কারণ সাল্লাহাম যদি এভাবে হাদিস বর্ণনা করতেন সরাসরি তাহলে সাহাবিরা এত করে হাদিস গুলো আমাদের জন্য কেন সংরক্ষণ করলেন এত কষ্ট করে হাদিস কিতাবগুলো সংরক্ষণ করার এত হাদিস মুখস্ত করার রাত্র দিন মানে এই সব কিছু বাদ দিয়ে কি করার মুখস্থ করার আবু রায় না করেন যে হারিস লিখতে এক পর্যায়ে খুব আগ্রহ ছিল মাছ খাবে আর কি আপনার সমস্ত জাহির রহমতুল্লাহ বলার আঠারো নম্বর খন্ডের মধ্যে উল্লেখ করেছেন তার জীবনের মধ্যে যে মাছ খাবে কিন্তু শেষ পর্যন্ত সময় পায় নাই শেষে তারা দুইজন একসাথে বসে আবুজুরা রাজি রহমতুল্লাহ কাঁচা মাছ খেয়ে নিয়েছেন কিন্তু তারপর আদিশ লেখার জন্য মানে কি করতে নাই নিজেদেরকে মাছ রান্না করার সুযোগ পান নাই এতটুকু সময় দিতে পারেন নাই কিন্তু তারা এত বস্তিরা কেন লেখালেন আর এই লোকেরা কেন মানে একেবারে সরাসরি সাল্লা সাথে এই সম্পর্ক করে আদিস নিয়ে আসলে এটা কি ঈশ্বরদের এটা মিথ্যা আর এটা আর কিছুই না উপায় চলে গিয়েছে গিয়ে বলছে যে খাদ আলীতামের সাথে তাদের সম্পর্ক অর্থাৎ এই পৃথিবী যত কিছু আছে সবকিছুর নিয়ন্ত্রণ খাদের মাধ্যমে হয় তারা খাদেরকে কেন চিনিত করেছে তাদের বক্তব্যের মধ্যে এই কথা স্পষ্ট এসেছে যে তারা বলছে যে নবী এবং খাদের মর্যাদা বেশি যেহেতু না আল্লাহ তাকে বলতেছে যে কার কাছে যাওয়ার জন্য খাদেরের কাছে যাওয়ার জন্য সুতরাং এই জন্য খাদেরের মর্যাদা নবী এবং আসুলদের থেকে বেশি আর খাদের এই মর্যাদা যদি করা যায় তাহলে তাদের অলিদের মর্যাদা নবীদের উপর সাব্যস্ত করতে আর হবে কেন মানে এতটুকু এত দূরে বলে কেন এই দূরে যাওয়ার মূল কারণ হচ্ছে এতটুকু সাব্যস্ত করা যায় তাহলে তাদের অলি এবং কুতুবদের মর্যাদা সাব্যস্ত করতে আর কোন চিন্তা নেই আর কোন চিন্তা থাকবে না তারা এর মাধ্যমে সরাসরি কি করেন জান্নাম এবং এমনকি আল্লাহ রাবুল আলামীদের আশ পর্যন্ত তারা দেখতে পায় এই কাশ্যের মাধ্যমে আমাদের এক মহাদ্দেশ ছিল এই মহাদেষের কাছে আমি নিজে পড়েছি আপনারা অস্থির হবেন না বাংলাদেশের বড় বড় দরবার যতগুলো আছে সবগুলোতে গিয়ে আমি বড় বড় মাছও খেয়েছি না তো এই মহাদি এই মহাদের মধ্যেই আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছিয়ে দেন না আমি কোন সময় বসি বসি আল্লাহর তবে সূর্য অনেকে বসেছে আল্লাহর আড়সে পৌঁছাতে পারে তাদেরকে এক বোটে মধ্যে আল্লাহ আস পর্যন্ত পৌঁছে দেয় তো এত অল্প সময়ের মধ্যে আল্লাহ আসে পৌঁছে দেয় এটা শুনতে পেরেছে এমন আস পর্যন্ত পৌঁছে দেয় তখন বললেন যে এই লোকটা রকেটের চেয়েও দ্রুত সুতরাং পিছিয়ে নাম দাও পিস নাম দাও রকেটের চেয়ে দ্রুত এত দ্রুত কিভাবে পারে অর্থমুখী কিছু সময় তা কথা কিন্তু এত একই বৈঠকের মধ্যে আগে রাশি পুজোতে পৌঁছায় যে তাদেরকে আগে রাশি পুজোতে পৌঁছায়নি এদের আরেকটি আহ মাস্কি আরেকটা হচ্ছে আল এলহাম দ্বিতীয় নম্বর এলহাম তারা এলহামকে সবচেয়ে বড়দরীর হিসেবে মনে করে বলে যে আমাদের হুজুরের এলহাম হয়েছে হুজুর এলহামের মাধ্যমে জানতে পেরেছেন মূলত এলহাম ইসলামী সুযোগের মধ্যে এলহাম কখনো কখনো বৈধ এবং কখনো কখনো সেটা এলহাম হতে পারে কিন্তু এলহামটা শরীরতে দলিল হিসেবে গ্রহণযোগ্য হয়। ব্যক্তি কোনো অবস্থায় মোলহাম হতে পারে কোনো বিষয়ে নিয়ে আর এই এলহামটা হওয়াটা মানে ওই কাজের প্রতি তার অন্তরের যে একটা টান এটাই হচ্ছে এলহাম বুঝে আসছে অথবা অন্তরের যে ইশায় দিয়েছে এই কাজটা করার জন্য সেটাই হচ্ছে এলহাম বা কোনো বিষয় সম্পর্কে তাকে যখন আল্লাহাদামিন তার মাধ্যমে কোনো বক্তব্য নিয়ে আসেন সে বক্তব্যটা উপস্থাপন করাটাই হচ্ছে এলহাম এলহাম এমন কোনো বিষয় নয় যেটা অগির মতো যে আল্লাহ রা কি করবেন আর আসবে ওই ব্যক্তি বুঝবে যে হ্যাঁ আল্লাহাম কাছে এলহাম আর এলহামকে ওই জন্য নাম এলহাম নামকরণ করা হয়েছে যে নফসের মধ্যে হয়ে থাকে নফসের মধ্যে এলহাম হয়ে থাকে আল্লাহ সুবান আল্লাহ তারা নফস কে তার কুয়ার পথ এবং অবান্ধতার পথ কেমন জানিয়ে দিয়েছেন কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ সে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জানাটাই হচ্ছে এলহাম আর এই এলহাম হতে পারে যেহেতু কোরআন এবং হাদিস এলহাম সাব্যস্ত হয়েছে কিন্তু যদি কোন এলহাম কারণ সাব্যস্ত হয় বা কোনো ব্যক্তি এলহাম হয়েছে মনে হয় সেটা ওই ব্যক্তির জন্য এলহাম হিসেবে বর্ণনা করা এমন পর্যায়ে যে তারা মনে করেন যে এলহামের মাধ্যমে মূলত তাদের অলিগন এলিম লাভ করেন তাদের অলিগণের অধিকাংশ এলিম এলহামের মাধ্যমে প্রাপ্ত অন্য মাধ্যমে নয় এখন এটা এই জন্য বলেছে যদি তারা বলে যে অহির মাধ্যমে প্রাপ্ত তাহলে তো এটা সাব্যস্ত হয়ে যাবে বুঝে আসছে কি না। জন্য মানে অহির বিকল্প হিসেবে এলহামকে নিয়ে সুবিবাদীরা এটা প্রমাণ করতে চেয়েছে যে সুবিদাদের মধ্যে মাধ্যমে মালকে তথ্য দিয়েছে সুবিবাদীরাও তথ্য দিতে পারে সেটা কিসের মাধ্যমে দেয় এলহামের মাধ্যমে দেয় মূলত এলহাম কোন বাধ্যতামূলক বিষয় নয় আর এলহাম জন্য শর্ত নয় যে কোনো ব্যক্তি এটা বুঝবে যে তার কাছে আল্লাহ তারা কি করছেন এলহাম তারা মনে করে থাকে আলোক দৃষ্টি তারা ব্যাখ্যা করে থাকে আলোক দৃষ্টি ফেরাসাটা আপনারও হতে পারে আমারও হইতে পারে যেমন আমি এখন এখান বের হলাম দেখেছি খুব ধোঁয়া তারপরে মনে হচ্ছে যেন মানে কোথাও কোনো কিছু লেগে গেছে এটা কিচ্ছি না এটা দূরদৃষ্টি আর কিচ্ছি না এটা কি এটা দূর দৃষ্টি কি কিচ্ছি না বুঝতে মানে এই দুর্দৃষ্টিকে তারা না এটা দূরদৃষ্টি নয় জনগণ দূরদৃষ্টিটা আলোক দৃষ্টি এটা হলো মাধ্যমে তিনি অনেকদিন আর ফেরা মধ্যে কি রয়েছে পার্থক্য রয়েছে এরপর আসতেছে হাওয়া আতিফ হাওয়া আতিফ হল অদৃশ্য বা দৈব আওয়াজ হঠাৎ করে আওয়াজ শুনে অথবা কোন বক্তব্যের মাধ্যমে তারা বলে যে তাদেরকে আর আমরা বলি যে সবসময় বেশিরভাগ সময় ইবলিস আওয়াজ খেলি তাদেরকে কথা বলে দিচ্ছে যে এটা হচ্ছে মানে সামনে তোমার এই হবে এই সংবাদটুকু তারা তাদের মনির দিয়ে দিয়ে দেয় এটার নাম হচ্ছে মূলত তাদের কাছে এটাকে হাওয়াতিফ বলা হয় তাহলে এটাকে কি বলা হয় হাওয়াতিফ হাওয়াতিফ মানে আওয়াজ হাতফ রয়েছে কি অদৃশ্য আওয়াজ অদৃশ্য আওয়াজের মাধ্যমে তারা কখনো কখনো জ্ঞান নিয়ে থাকে অদৃশ্য আওয়াজের মাধ্যমে তারা কখনো কোনো জ্ঞান নেই সর্বশেষ তারা তাদের জ্ঞান উৎস করছে আর মানে আমাজ স্বপ্ন তারা সমস্ত স্বপ্নই তাদের কাছে মাদক এবং সমস্ত স্বপ্নই তাদের কাছে সৎ স্বপ্ন এবং ভালো স্বপ্ন সত্য ফলে তারা স্বপ্নকে একেবারে সব দিক থেকে কি করেছে এমনভাবে গ্রহণ করেছে যে শরীয়তের যত বিধান আছে এগুলো স্বপ্নের তারা করে মাধ্যমে এটা হচ্ছে উৎসসমূহ যেখান থেকে তারা জ্ঞান নিয়ে মানে জ্ঞানের উৎসসমূহ হচ্ছে সুফীবাদের কাছে এ সাতটি কিন্তু এখন আমি আপনাদেরকে আলোচনা করব যেটা সেটা হল সুপীবাদীরা এই জ্ঞানের উৎস কখন আবিষ্কার করলো ব্যাপারে কথা বলেছে যারা এরা কেউ জ্ঞানের উৎস এগুলোকে উল্লেখ করেনি এরা কেউ জ্ঞানের উৎস এগুলোকে উল্লেখ করেনি বরং সুবিবাদীরা নিজেরাই যখন সুবিবাদকে তারা বাতিল সম্প্রদায়ের সাথে এবং গ্রীক দর্শনের সাথে ইত্যাদির সাথে যখন একেবারে মিক্সড করে ফেলেছে তখন সুবিবার দেখলো যে এগুলো উৎস তো আমাদের কাছে আর কিছুই নেই এখন আমরা যত তথ্য দিচ্ছি যত কথা বলতেছি এগুলো উৎস কি কোন উৎস নেই সম্পর্কে আমাদের কাছে বলার কিছুই নেই এগুলো কোর থেকে বললাম তোমরা তখন তারা দেখলো যে একটাই পথ আছে সেটা হলো যদি আমরা বলি যে মাস্টার উত্তালাক কি জ্ঞান লাভের উৎস এইগুলো যদি নির্ধারণ করি তাহলে বলতে পারবো যে হ্যাঁ চাক মিটি তাই বলতে পারেন এবার সবই তো সাব্যস্ত হয়ে যাবে কারণ আপনার আপনি রাত্রে স্বপ্ন রেখেছেন আপনি এসে একজন আমার কাছে এসে বললো যে মানে আমার খুব ক্লোজ মানুষ বুঝলেন মোদিনার মধ্যে তার বড় ডাক্তার নেই বিশাল জ্ঞানে বলবেন তো আমার খুবই মানে কাছের মানুষ তো আখদিন বলল যে মানে সে বললো ভাই আপনি কি বলবেন আমার পিস সাহেব সরাসরি নিজেই বলেছেন যে আলি না তালু কুফাতেছে উপাধি আলি ইমার শুধু মহানাকা করছে তুমি এখন ইয়ে চট্টগ্রামে চলে যাও কক্সবাজারে যাও তুমি কি বলবেন আমি কোন উত্তর দিতে পারবো এক লোক স্বপ্নে দেখতে পারে আমি বলব আপনি স্বপ্নে দেখেনটাই পারবো এটা উত্তর দিতে পারবেন আপনারা হ্যাঁ আমি তো বড় বিভাগের মধ্যে বলেছি মসজিদে বলে বলতেছে আমাকে এই কথা দুজন সাক্ষী লাগবে তিনি যদি দুজন সাক্ষী নিয়ে আসতে পারেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে অন্যথা গ্রহণযোগ্য হবে না অন্যথা এটা তার বক্তব্য হিসেবে থেকে যাবে এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না এবার বুঝতে পেরেছি আছি বুঝলাম আসতে তখন আমি বললাম যে হ্যাঁ তার এই স্বপ্ন যদি আপনি বর্ণনা করতে হয় তাহলে শুধু দলি হিসেবে যদি গ্রহণ করতে হয় দুইজন সাক্ষী আসতে হবে যে আলী এব না তাহলে এবং তার সাথে কোলাকুলি করছে অন্যতায় গ্রহণযোগ্য হবে না তখন আর কিচ্ছু বুঝতে পারলো না তখন আর কিছুই বুঝতে পারল বুঝলি মানে স্বপ্ন তারপরে এলহাম আবিষ্কার করে নিয়েছে যেগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হলো কি মানে যেহেতু আমরা এই মিথ্যা কথাগুলো চালাই যাচ্ছি মিথ্যা কথাগুলো নিয়ে মানুষদেরকে মানে কি করতেছি প্রতারিত করতেছি এখন এই সব প্রতারণা থেকে মানুষদেরকে মানে একজন এসে যদি কি করে নিবে সবাই নিতে গেলে इसलमी सही मध्य जिसगुल्विक हिसाब से ग्रहण कर उत्साह ग्रहण कराहिरी समाज ज्ञान उत्साह हिसाब से ग्रहण कर नाई जाहिरी समाज ज्ञान उत्साह छय मध्य एग्लो एक शुद्ध एक हावा तेत जहरि समाज हावा के ज्ञान उत्साह हिसाब से ग्रहण करते उत्सुआर क्यों एज्ञान उत्स हिसाने हो, निया हो, हो जाते मैं दिन मध्य तरह इच्छा मत तर स्वाधीन मत जो खुशी एवं जा भावे बला जाए से बढ़ते तेज मूल उद्देश्य আমার মনে হচ্ছে আমরা যে গুলো নিয়ে আলোচনা করলাম আহ এরপরে মানে জ্ঞান উৎসবগুলো তাদের নিয়ে আলোচনা করলাম এক্ষেত্রে তাদের আকৃদার উপর কয়েকটি কথা আলোচনা করব আমি চাচ্ছি না যে এটাকে মানে আগামী বর্জিত করার জন্য তো দীর্ঘ আলোচনা তাদের আকিদা নিয়ে কয়েকটা কথা আলোচনা করি প্রথম হচ্ছে আল্লাহ রবুল আলম সম্পর্কে তাদের আকিদা কি আল্লাহ সুবান ব্যাপারে তাদের আকিদা কি তার কি আকিদা পোষণ করে আল্লাহবুল্লা পারে ধরনের আকিদা নেই আমরা তো আল্লাহ আলমিন আসমা এবং সিফাতকে স্বীকার করি এরকম যে আলোচনা জামাতের আকিদা কিন্তু তারা এক বক্তব্য দিতে পারে নাই কারণ কারো কাশোর মাধ্যমে আল্লাহ দেখেছে সুন্দরী নারী মতো আল্লাহাম যে কিভাবে কিভাবে প্রতারিত করে স্লাব থেকে তুলে সরিয়ে যায় বুঝেছে এগুলো বলতেছে এখানে মাইকের মধ্যে শুনতেছি কোন দিকে যাওয়ার পর্বিযোদ্ধা পি সাহেব এই সমস্ত কথা মানুষদেরকে বলে কোন তালাকে তারা স্বপ্ন আর একজন আল্লাহ করে দিয়েছে আরবি বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে তাহলে মূল আকৃদা হচ্ছে আল্লাহুল আলমিনের ব্যাপারে যে আল্লাহ তিনি যেমন খালেদ তেমন মাফলুক এক এটাই হচ্ছে সর্বস্বর তো সভাপতি সাহেব ওয়াজ করলেন যে ওয়াজটা করলেন এত অদ্ভুত ওয়াজ আর জীবন করলে শুনি নাই তার মধ্যে একটা করলেন যে লিঙ্কা মানে সবচেয়ে বড় অরিজেশ মানে সম্পূর্ণ লেনটা এটা অবশ্যই আপনাদেরকে বুঝাতে পেরেছি সেটা হচ্ছে যেহেতু দুনিয়া থেকে সম্পূর্ণ কাপড় সাপড় খুঁজতে হবে খুলেছে ঠিক আছে আরেকটা এই কবিতা ছোটবেলায় বলেছি যে চেষ্টা করছে এখন অবশ্যই পরিপূর্ণ রূপে সেটাও সেটাও তুমি করতেছে মানুষি মান তন সুদাম তু যা সুদি তা কৃষ্ণা গু মানু দি তুমি আমি হয়ে যাও আমি তুমি হয়ে যাই তুমি আমার তোমার দেহ হয়ে যাও আমি পার্থক্য আছে বুঝলেন এটা দিয়ে ওয়াজ করে আমাদেরকে কান্দাইয়া থান্দাইয়া হাসাইয়া নাসাইয়া মানে কি যে একটা অবস্থা অদ্ভুত অবস্থা তৈরি করেছে আমি শেষে আপনি কি বলেন এগুলোর উদ্দেশ্য মানে তাকে দৃষ্টি আকর্ষণ করার কারণে সব আমাদের সাথে খেতেও আসেনি আর করে চলেছে বলছে আমার অনেক ব্যস্ততা আমি মনে করছি যে খেতে আসলে যদি আবার আরেকবার ধরি মানে এগুলো কেন বললেন এইভাবে আল্লাহ এবং মানে সৃষ্টির মধ্যে খালেক এবং মধ্যে তাদের এটা হচ্ছে কোন ধরনের কি এই বার্তিক এই কারণে তারা আল্লাহকে চিন্তা করা যেটা তার পেশাবকে চিন্তা করাও সেটা সেটা পরিশেষ করবো রাসীল কিন্তু তারা মানে তাদের অলিদের ছেড়ে অনেক ছোট মনে করেন বরং আমি যদি তামি থেকে যে কথাটুকু এসেছে সে বলতেছে কোন সমুদ্র দিয়েস্তাবি পাড়ে দিয়ে আসতে আল্লাহ ভালো এগুলো মানুষদেরকে বলে আবার মানুষ এগুলো বিশ্বাস করে এগুলো কি করে বিশ্বাস করে তারা মনে করে থাকেন যে মর্তাবা মাধ্যমে আমাদের মর্তাবা হয়েছে মাধ্যমে এলহামের মাধ্যমে সুতরাং তাদের এলমটা হচ্ছে সরাসরি আর নাম দিয়েছি তারা মধ্যে আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে জ্ঞান দিয়েছি আল্লাহ তারা বলতেছে মানে বিকৃত করে অর্থ করেছে এটার নামছে এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবাহ হবে তারা বলেছেন কিন্তু তারা বের করেছে যে না হচ্ছে এমন সহাসী আল্লাহ তারা দিয়েছেন এর মধ্যে আর কোন মাধ্যম নেই জীবনে কিছুই নেই এটা অহিটাই কিছুইনি এটা সরাসরি গান এবং তাদের এই দুর্নীতি হয়ে থাকে এই কারণে নবীদের থেকে এক গ্রেড উপরে তারা আছে নবীদের থেকে কি এক গ্রেড তাদের অলিরা নবীদের থেকে এক গ্রেড উপরে আছে নবীদেরকে তারা নবীদের যতগুলো কারামত আছে এই সবগুলো কারামতের চেয়ে অলিদের কারামত তাদের কাছে সবচেয়ে বেশি অলিদের কারামত সবচেয়ে বেশি অলিদের ক্ষমতা মৃত্যুর পরে নবীদের চেয়েও বেশি ইত্যাদি অনেক কথা তারা বর্ণনা করে দিয়েছে বরং সুফি কথা এখন এটা বিপক্ষিত করানি কেন বক্তব্য দিয়ে আর নিজেকে খাতামুল্না বলতে পারে না বলছি যে খাতামুল্লবাবীন না হলে কি হবে তবে আমি খাতামুলাউলিয়া ওই মানে আমার মাধ্যমে কি হয়েছে শেষ হয়েছে আর বাকি যারা আসবে সব আমার অনুসারী সব তারা আসবে আমার অনুসারী অবশ্যই কথাটা আরবি কাফের কথা ঠিক বলেছে এই ঠিক বলেছে যে আসলে তার পরবর্তী তার বক্তব্যের উপর নির্ভর করেই চলছে যা বলছে সেগুলোর উপর নির্ভর করে চলছে সে কুকুরকে বলেছে আল্লাহ এখন তারা কুকুরকে বলে আল্লাহ অনেক জায়গায় কুকুরের জন্য মাঝারা করে নিয়েছে যেখানে যেভাবে পারতেছে সেভাবে করতেছে এবং সব মূলত সে যত কিছুকেই মানে হালাল করে দিয়েছে সবকিছুকে তারা হালাল করে দিয়েছে সুফিবাদ মূলত তার বক্তব্যের উপর নির্ভর করে চলে আসতেছে শেষ পর্যন্ত এই জন্য তার বক্তব্য মোটামুটি এই দিক থেকে ঠিকই আছে আর কি করেছে সৈয়তকে শরীয়ত হিসেবে আর রাখেনি সৈয়ত কি করে ইসলাম এবং শরীয়ত এটা হলো আল্লাহ আব্দুল আলমীর পক্ষ থেকে মানুষের জন্য বিধান ইসলামী দিন করা হয়েছে এবং ইসলামের মানে বাস্তবায়নের দিক থেকে সিস্টেম পদ্ধতি দিয়েছি যে মাঠোলজির উপর নির্ভর করে যে মাঠের উপর নির্ভর করে তারা নিজেদের জীবনকে পরিচালিত করবে আল্লাহ সুবাহ বলেছেন কিন্তু সরিয়েতো তারা শরীর হিসেবে একটা চাইবে কারণ সরিয়তকে যদি রেখে দেয় তারা যেগুলো কোথায় যাবে তারা ভাগ করেছে সরিহত আর একটা হচ্ছে তরুকত আর একটা হচ্ছে মারফত আরেকটা হচ্ছে হাকিকত এটাকে চারিভাগে ভাগ করে নিয়েছে কত ভাগ ভাগ করে নিয়েছে চার ভাগে ভাগ করে নিয়েছে মানে শরীয়তটাকে ভাগ করে নিয়ে যাওয়ার কারণে এখন শরীয়ত যে যতটুকু আছে এটা কাদের জন্য বলছি যে এটা সাধারণ লোকদের জন্য আবু আপনি অবধ করুন রব্বাকা আপনার প্রতি পারকের হাতিয়াকালীন আসা পর্যন্ত আসা পর্যন্ত আসা পর্যন্ত যখন এসে যাবে তখন আর শরীরের কোন দরকার নেই আর আমাদের এই ওয়ার্ল্ডে সবাই এসে গিয়েছে এদের জন্য শরীরের কোন দরকার উত্তর কিভাবে দিবেন আপনি কিভাবে এসেছে অর্থাৎ এটা সবচেয়ে হাজির থেকে মৃত্যু মৃত্যু অবধি করেছে হ্যাঁ হ্যাঁ বালুত্ব দিয়েছেন তোমার দেখা করেছেন। মৃত্যুর আগের আগ পর্যন্ত মৃত্যুর সময় পর্যন্ত মৃত্যুকে ইয়াকই অর্থ হইছে মৃত্যু সাহাবির অর্থ করেছে মৃত্যু রসল আল্লাহ অর্থ করেছে মৃত্যু আর রসুলের আহিনই তোমাদের এসে গেছে তাহলে কোন তোমরা কত মানে সুনির উপরে পৌঁছে গিয়েছো কিভাবে তোমাদের এই তারা বলেছেন যে শরীয়টা অল্প কিছু সংখ্যক বাকি হাতিকত হচ্ছে মূলত এটাই হলো আসল আর এটা হলো আমাদের অলিদের জন্য এটা কারোর জন্য অলিদের জন্য আর এটা যাদের ইয়াকিন এসে গিয়েছে তারা আর তাদের এ বাদতের প্রশ্ন করার কোনো দরকার নেই তাদের এবার কি না কোনো দরকার হবে না তাদের আকৃদার কত বিষয়গুলো নিয়ে আসলে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে আমরা হয়তো আরো অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারতাম তবে মূল কথা যেটা সেটা হচ্ছে এই ফেরকাগুলো যেগুলো আছে মানে অনেকগুলো ফেরকা চালু হয়েছে এবং এই ফেরকাগুলো পৃথিবীর সব সব আছে সবচেয়ে আমরা মানে সবচেয়ে পরিচিত যে ফেরকাগুলো আছে সেই ফেরকাগুলো কয়েকটা একটা হচ্ছে কাদিরিয়া ফেরকা এটা আহমদ আবুল রেফাই আহমেদা রেফাই দিকে সম্পর্কিত করা হয় এবং এটাও আহ রেফাই ফেরকা বর্তমানে প্রসিদ্ধ এরা আরবে আছে বিশ্বরে আছে আফ্রিকাতে আছে আফ্রিকাতে অনেক আছে আহ আরেকটা হচ্ছে আহমদি ফেরকা আর আহমদ আলবাদ দিকে সম্পর্কিত করা হয় সে হচ্ছে আকবর অলিয়া বিশ্বের বিশ্বের সবচেয়ে বড় অলি ছিল এই ব্যক্তি আহমদ আলবাদি বিশ্বের সবচেয়ে বড় অলি হচ্ছে মারা গিয়েছে আহমদি ফেরকা আহ এরপর একটা ফেরকা হচ্ছে দুঃসখি ফেরকা আল ফেরকা দিয়া ইব্রাহিম আদি এর দিকে সম্পর্কিত করা হয় থাকে এবং এটাও মিশর এবং আহ লিবিয়াতেই তো দুঃসকয়া সবচেয়ে বেশি লিবিয়াতে প্রসিদ্ধ এক নম্বর হচ্ছে বক্তব্য অলার আর যখন স্বাচ্ছন্দ্য আর সাজনির দিকে সম্পর্কিত করা হয় এটা কোন ফেরকাকে বলতে পারবে নকশুবন্দি ফেরকার একটা অংশ বলছি নকশুবন্দি ফেরকার একটা অংশ হচ্ছে সাজলি এখন পৃথিবীতে সবচেয়ে বেশি বহুল প্রচলিত ফের মধ্যে একটা হচ্ছে সাজিলি ফেরকা এটা ইয়েতে এটা কি কি বলে মরক্কো আলজেরিয়া সে আফ্রিকা পশ্চিম আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আফ্রিকা প্রায় সবগুলো দেশেই কম বেশি এদের মানে প্রচার রয়েছে শাজিলি ফেরকার সবচেয়ে বেশি প্রচার রয়েছে আরেকটা ফেরকা আছে এটা ফারসা আছে ইরানেও এটা প্রচারণ আছে মাওলোভিয়া ফেরকা মাওলোভিয়া মানে যে সমস্ত বিভ্রান্ত ফেরকা আছে তোর একটি আর জালালুদ্দিন রুমি খোদ নিজেই ওজুদ মানে সর্বেশ্বর বাদের যে বিশ্বাস সেই বিশ্বাসে বিশ্বাসে ছিল সুফি থেকে যতগুলো দর্শন আছে সবগুলো দর্শনে সে অভিমত মানে মত পোষণ করেছি কিন্তু দুঃখ হচ্ছে যে আমরা অনেকে জানি না জালাল রুমি যত কবিতা আছে আহ সবগুলো মুখস্থ আমি কিন্তু অনেক মুখস্থ করেছি ভুবে না কিন্তু আমি এইসব মানে মুখের মধ্যে উচ্চারণ করতে পারি না এখন এইগুলো মুখের মধ্যে কি উচ্চারণ করতে পারি না আল্লাহ রবুল আলমীর ভয়ের কারণে আর কিছু না অন্য কারণ না এগুলো বললে মানুষ খুশি হবে সুন্দর লাগবে লাগে কিন্তু এই সব সুন্দর আহ আল্লাহ রবীরা নকশবন্দীবন্দী নকশবন্দী ফেরকা উপসিদ্ধা আর আমাদের এই অঞ্চলে একটা আছে চিস্তিয়া ফেরকা চিস্তিয়া ফেরকাটা সম্পর্কিত করা হয় চিস্তের দিকে চিস্তা হচ্ছে হেরাত বর্তমান ইরানের বর্তমান ইরানের একটা প্রদেশের নাম হচ্ছে হিরাত হিরাতের এক বন্ধু ডক্টর আমার সাথে সৌদি আরবে ছিলেন আমরা একই রুমের মধ্যে ছিলাম আহ ডক্টর নিজামুদ্দিন ইউনিভার্সিটিকে বাস করে ডক্টর করেছেন পাকিস্তানের পেশোয়া ইউনিভার্সিটি থেকে আহ বয়স্ক মানে প্রায় বাষট্টি তেষট্টি বছর বয়স প্রতিষ্ঠাতা পরবর্তী সময় এটা মূলত এই যে মূল্য চিস্তি সেটা বুঝলেন তার নাম হচ্ছে আব ইসাহ দেমাস্কি আল চিস্তি সেই এই ফেরকার মানে এই চিস্তি ফেরকার প্রতিষ্ঠাতা তারই ছাত্র বা তারই ছয় শত্রিশে সাকাফাল ইস্তাদিনের মধ্যে নদরি তার কাবের মধ্যে উল্লেখ করেছে যে সেই সর্বপ্রথম ব্যক্তি যে বা সর্বপ্রথম তরিক অনুসারী যে ভারতবর্ষের মানুষদেরকে তৈরি পথ দেখিয়েছে মানে ভারতবর্ষের সমস্ত যত যতগুলো আছে সবগুলো এই ব্যক্তি বহন করবে সেহেতু সর্বপ্রথম ওই আব্দুল ভাইয়ের মতো কি করেছে এই ভারতবর্ষের তরি কথের পথ সে কি করেছে উন্মুক্ত করেছে যেটাকে আজমির বলা হয় তাকে হ্যাঁ এবং যাই হোক মানে শরীফ বলে নিজের আরো অতিরিক্ত বাড়াবাড়ি করেছে আর কি কিন্তু এটা হলে আজমির সেখানে একটা জায়গার নাম সেদিকে সম্পর্কিত করে তাকে বলা হয় আর এই ফেরকারকে চিস্তি বলা হয় তাকে এদের অনুসারী অনেক বেশি এবং দেবন্দিরা সবাই এই ফেরকার অনুসারী দেবন্দিরা সবাই এ ফেরকার অনুসারী দেবলীরা সবাই এ ফেরকার অনুসারী দেবন্দীদের মধ্যে এক ধরনের এই ফেরকার অনুসারী বং বরং দেবন্দীদের সবচেয়ে বড় ইমাম আশা আলুবি খোদ সে নিজে গিয়েছে সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে আমার সময় পাইনি শেষ করার মানে শেষ করার সময় শেষ হয়ে গেছে তারা বাড়ি করেছে সে আশেপাশে নিজে সেখানে গিয়ে সে লুটি পড়েছে তার আশেপাশে যারা ছিল তারা মনে সে মারা গিয়েছে তখন বলতেছে যে সেখানে গিয়ে মধ্যে পরে গিয়েছে এবং খাজা মহিনুদ্দিন চিস্তির সাথে রুহানি সম্পর্ক রুহানি তারলুক করেছে নামুজ বিল্লাহমিন দাল এই লোক মূলত নকশবন্দির একটা অনুসারী ছিল নকশবন্দির একটা অনুসারী ছিল পরবর্তী সময় নিজের একটা ফেরকা তৈরি করে থাকে এখানে চৌত্রিশ মারা গিয়েছে এবং তাকে মুজাহানি বলা হয় থাকে এবং তার এই তরিকা অথবা মুজাদা আজকে এই চারটা তরিকা আমাদের এই সমাজের মধ্যে এমনভাবে ব্যাপকতা লাভ করেছে যে মনে হয় যেন ইসলামের নাম এর বাইরে ইসলাম নেই মূলত মানে আপনি যেতে পারেন আপনি কোন তরিকার লোক মোজাদির তরিকার এবার আপনি কোন পারবেন কোন তরিকার লোক আপনি কি মনে হয়েছেন এতটুকু চিন্তা বোধ উঠে গিয়েছে যে মধ্যে এতটুকু বোধ মানুষের মধ্যে উঠে গিয়েছে যে মানে সব তরিকা ইসলামের সাথে সমন্বিত সম্পর্ক নেই মুসলমান এইসব তরিকার পরিচয় দেওয়ার কোন অধিকার মুসলমানদের নেই এগুলো ইসলামের বাইরের তরিকা কোন সম্পর্ক নেই এবং রবি সাল্লাহ ইসলামের পথ মূলত এগুলো থেকে বিচ্ছিন্ন আহ আমরা অত্যন্ত সংক্ষেপের চেষ্টা করেছি সুবিবাদ সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার জন্য তবে মূল কথা যেটা সেটা হচ্ছে সুবিবাদীদের প্রথম সু যেখান থেকে হয়েছিল সেখান থেকে তারা যেহেতু পথ যদি বিচ্ছিন্ন হয় তো কি হয়ে যায় দূরে সরে যায় প্রথমে ভালো কাজ দেখিয়ে কি হয়েছে দূরে সরিয়ে গেছে কিন্তু এক পর্যায়ে গিয়ে এমন দূরত্বে পৌঁছে গেছে যে ইসলামের সাথে তাদের এখন দূরত্ব এত বেশি যে ইসলামের সাথে তাদের সম্পর্ক না বললেও থেকে সা বর্তমান ক্লাস সেভেন এইট থেকে ইসলামী শিক্ষা বোর্ডের चारिपिक शिक्षा प्रतिष्ठान जिसगल संयोजन कर এগুলো থেকে বাঁচার কোন উপায় নেই এগুলো তিনি পরীক্ষার মধ্যে পরীক্ষার জন্য ওইভাবে লিখে দেবেন কিন্তু মানে এগুলো বিশ্বাস পোষণ করবেন না এবং এগুলোর সাথে নিজেকে কোন রকমের সম্পর্ক করবেন না এবং এটা শুধু পরীক্ষার জন্য পরীক্ষার জন্য যেমন মানুষ বনে জঙ্গলে ছিল কোন সময় ছিল আমরা জানি না সমাজ বিজ্ঞান করে না যে এক সময় মানুষ গুহায় বাস করিত এবং কোন সময় তো আবার কি ছিল না ইত্যাদি কাপড় সপর ছিল না গাছ গাছাল ইত্যাদি এগুলো আরকি এবং ফজিলত রয়েছে কনুদ পড়ার সময় হাত তোলা জরুরি কিনা শুনুদ পড়ার সময় হাত তোলা বিষয়টি জাবাস জেলার তাল্লু সহ একাধিক সাহাবির আবর দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং হাত তোলাটা সুননাথ জরুরি বলতে বোঝা যেটা সেটা নয় 12 बार बच बी रोजा करते हैं रोजा बा मैं जोनि धीरे धीरे क्या करेष्ट कर तब जो कारो पिछले रोजा मानी इच्छा कितना से मानते ইয়ে করে তাহলে তার উপর কাজা নেই মূলত অসুস্থ এবং সফর এই অবস্থার গুলো কাজার জন্য একটা নির্দিষ্ট অবস্থা আছে এই অবস্থার বাইরে কাজা নেই সুতরাং এই কাজা না করে তিনি উত্তম হচ্ছে যেটা সেটা হলো মানে আল্লাহ তারা কাছে এবং ইসলামের সাথে তাদের নামের সম্পর্ক রয়েছে কিন্তু ইসলামের সাথে বা আকিদার কোন সম্পর্ক নেই তারা যদি ইসলাম মুসলিম না হয় তাহলে মক্কামজিবাদ কিভাবে যায় মক্কামি কিভাবে যায় গাড়িতে করে যায় জানা কথা স্পষ্ট কথা গাড়িতে করে চলে যায় শিয়া শিয়ারা অভিযোগ করে যে ওসমান আদি এলা তালুমাই আগত্রী বড় বড় পথে বসিয়েছেন এবং তারা বিভিন্ন দুর্নীতি অত্যাচার করেছে এই কতটুকু সুপ্ত এগুলোর সাথে ওসমান আজীয় তালানোর কোন সম্পর্ক নেই তবে ওসমান আজীয় আত্মীয় স্বজন মানে এটাকে অস্বীকার করারি আল্লাহ তালানু খোলা মতো দায়িত্ব থাকলে বসাতে পারেন বসানোর অধিকার আছে আমাকে আপনার একটা দায়িত্ব দিয়েছে আপনি এই কাজটা করেন আপনি যদি আমার বাইকে চাকরি দিই যদি আপনারা বলবেন যে উনি বাইকে চাকরি দিচ্ছে উনি বোন কাকরি দিচ্ছে এটা নয় মনে করেছেন এবং তারা আত্মীয় হওয়ার কারণে তাকে এটা ঠিক না করেছেন তাকে বসিয়েছেন এবং এটা দায়িত্ব সেক্ষেত্রে বোঝেছিল সাহাবাদের যুগ কত হিজড়ি পর্যন্ত সাহাবিদের যুগকে প্রথম শতাব্দী তোলা হয় তাকে যেহেতু সর্বশেষ সাহাবি আবু তোফেল ইন্দেকার হয়েছে আহ হাজার দশ হিজড়ি তিনি সুন খেলাফ করেছেন বোখাই রহমতাল বিয়ে করেছেন খেলাফ হয়েছে বিশুদ্ধের খেলাফ হয়েছে না বিয়ে তো সবার জন্য সুনাদি বিয়ের হুকুমের মধ্যে খেলাফ হয়েছে কারোর জন্য ইসলাম বিয়ে করেন নাই তারপর আরো অনেকে বিয়ে করেন এই জন্য একটা বই লিখেছেন একটা বই লিখেছে আর দিন আল্লাহ আমার কাছে আছে বইটা মানে ওই সমস্ত আলেমরা যারা বিবাহ করেন নাই দিনকে বাদনা দিয়েছেন বিবাহ না করে তাদের একটা বিশাল লিষ্টি এবং কথা বলেছেন হতে পারে মানে তার হয়তো প্রয়োজন হয়নি এই জন্য তিনি করতে পারেন সবার হুকুম এক নয় এই এটা শুনে খারাপ এটা বলার কোন হালাজকে নিয়ে যে উৎপট গল্প শোনা যায় যে সে মারা যাওয়ার পর তার এটা মিথ্যা কথা মারা যাওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে যদি সে বড় তাহলে সে পারা যেতে পারতো কিন্তু তাকে হত্যাই করা হয়েছে কারণ মানে কুতিল আমার স্নু দেন তাকে হত্যা করা হয়েছে শুনেছে সমস্ত মানুষের সামনে সুতরাং এটা একেবারে দৃশ্যমান বিষয় দৃশ্য ছিল যে তাকে হত্যা করা হয়েছে সে আল্লাহ হিসেবে পাড়া যেতে পারে मान बोविद्ध बृद्ध अथबा मानी मान पीर शब्दा पीर, पीर मुघा थे पीर मुघा हम जे मान मान जब करते पीर मुघा बढ़ाई উপায় কি আলা গুঁড়া থেকে কোন ব্যক্তি বাঁচতে হলে তাকে প্রথম যে কাজ করতে হবে মানে কি করবে নষ্ট করবেন গুড়া থেকে নিজেকে দূরে সহাতে না পারেন তাহলে বুঝতে তবা হয়নি তার তবাটা কি হয়নি যথাযথভাবে হয়নি এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কাজগুলো যদি বারো কাজ বেশি বেশি করতে পারে তাহলে গুনার কাজগুলো থেকে নিজেকে সম্ভব গুণের কাজগুলো থেকে নিজেকে দূরে সহ হলেই ভালো কাজ নিজেকে সম্পৃক্ত করতে হবে আর এই বারো কাজে নিজেকে সম্পৃক্ত করতে হলে যে কাজগুলো বলেছেন সেটা হচ্ছে যেমন এখানে যারা আগে কিন্তু চুরি করতে যেতে পারবে না ঠিকই যদি থাকে তাহলে গুণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন একজন মানুষ কোন ভুল কাজে করলে তার প্রভাব বা তা দেখে অন্য কেউ তা করলে যতজন করবে তার গুণা একজনের না একজন লোক যদি গুনা করে এবং গুনার প্রতি মানুষকে আহ্বান করে তাহলে সে গুনাকার হবে এবং কি হবে গুণাকার হবে কিন্তু যদি আমি গুনা কাজ করে ফেললাম ঠিক আছে আবার এই জন্য দেখে আরেকজন গুনা কাজ তাহলে কিন্তু সে গুনার বোঝা বহন করবে না যেহেতু আমি তাকে বলি নাই আমি তাকে এই গুনা কাজ করতে বলি নাই আহ ফজল নামাজের সময় মসজিদে গিয়ে দেখি জামা দাঁড়িয়েছে তাহলে শূন্য কখন পড়ব সুনত কখন পড়বেন যে সূর্য পরেও আপনি পড়তে পারেন জামাতের পরেও হাদিজ দারা সাব্যস্ত হয়েছে সাব্যস্ত হয়েছে একজন সাহবীকে তাকলি করেছেন আহাতের পরে আবার ফরজ নামাজ म जो सूर्य उदित सूर्य उदित हार पर मन करें पढ़ते को असुविधा नहीं सर्वोत्तम दवा उत्क সর্বোত্তম দুইটি সাব্যস্ত হয়েছে একটা আব্দুল থেকে একটা আব্দুল্লাহ আব্বাস আদিয়ান থেকে দুটাই জায়েজ যে একটা পড়লেই যথেষ্ট হয়ে যাবে কোনটাকে মানে উত্তম কোনটাকে কদম বলার সুযোগ নেই যেহেতু দুটার হাদেশ সকল কাজ করার কথা প্রচার করার মূল উদ্দেশ্য কি ছিল যারা করছেন অন্য কিছু তাদের লাভ কি হয়েছিল না সুবিধার এই যে মানে বিস্তার এবং প্রসার এর মধ্যে বিভিন্ন ছিল কারো উদ্দেশ্য ছিল প্রার্থী উদ্দেশ্য কারো উদ্দেশ্য ছিল মানুষদেরকে মানে দুনিয়ামুখিতে মুখিতা থেকে মানে বিরাগ করা আখড়া মুখী করার উদ্দেশ্য মানে বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে এই কাজগুলো করেছে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে এই কাজগুলো করে নেয় তবে পরবর্তী সময় এই কাজটা এই সুবিভাগকে প্রতিষ্ঠা করার জন্য কি হয়ে গেছে কাজ পরিণত হয়ে গেছে বুঝে আসছে কিনা একটা উদ্দেশ্য হয়েছে পরবর্তী সময় এটাকে প্রতিষ্ঠা করার জন্য যেমন মাঝহাদ তোমরা ইমাম মাঝার প্রতিষ্ঠা করেনি বুঝে আসছে না এবং কিন্তু ইমামদের অনুভব দিয়েছেন ইমামরা কিন্তু যখন মাঝারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন মাঝাবের একদম লোক মাঝাবকে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে কোনো তাদের কোনো স্বার্থটা তাদের কোনো উদ্দেশ্য নেই তখন একদম লোক সুবিধাটা কি প্রতিষ্ঠা করার জন্য কি করেছে লেগে পড়েছে এবং তারা মনে করছে সুবিধাদের মধ্যে সব কল্যাণ নিহিত আছে সব কল্যাণের মধ্যেই আছে এবং এটাই প্রতিষ্ঠা করতে হবে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইবাদত মানে কি আল্লাহ हुए आदेश माना ओ के, के ना जीवन प्रति मुहूर्त इबादत होते आल्लाहला तुम्हार रबे इबादत करते थको मृत्यु आशा पर्त तो। प्रश्न की এবং হাজি সুনির্দিষ্ট হয়ে গিয়েছে আর এই বাদত কে আল্লাহ রব আলমিন মানুষের গোটা জীবনের বাধ্যতামূলক করেছেন এটা শুধুমাত্র মানে এই আকৃতির বদ্ধ করেন নাই আর জীবনের শুরু হচ্ছে जन्म एट और जीवन शेष हो मृत्यु सूतरा मृत्यु आठ प्य इबादत करते हैं जत इबाद कर मत तकलीफ दिए मानव सुस्थ आक आत्यूर आग पर्ण इबादत करबें को सदेह नहीं बदत आल्ला अनुगत्य और निर्देश माना इबादत इबादत मान यत न সামগ্রিক সংজ্ঞা নয় এবারের সংখ্যা ইস্তাহুল বলছেন এবারের সংজ্ঞা বুঝলি এভাবে মুখ আমি জানে নেবেন না আমি তো বিশ্বাসের মধ্যে আল্লাহ নিহিত আছে এবং আল্লাহ করেন এই সব কিছু এটা ব্যাপক কথা বলব শেখুল তামির মধ্যে শঙ্কা দিয়েছেন